সানডে সাসপেন্সের প্রধান উদ্দেশ্য শ্রোতাদের বিনোদন কোনো ধর্মীয় সম্প্রদায় বা ব্যক্তিগত ধর্মীয় বিশ্বাসকে আঘাত করা নয় আমরা আশা করব সানডে সাসপেন্সের শ্রোতারা নিছক গল্প শোনার আনন্দেই এই গল্পটি গ্রহণ করবেন মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স আজ আপনার জন্য আলমগীর তৈমুরের গল্প কান্ত জিউ মোহাম্মদ পিসাজ ডীর বাংলাদেশের সিলেটের শাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধ্যাপক এবং তাদের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস এর ডিরেক্টর সাহিত্য চর্চা করছেন বিগত পনেরো বছর ধরে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে তাঁর লেখা একাধিক গল্প প্রকাশিত হয়েছে আজকের গল্প কান্ত জিউয়ের পিসাজ অরণ্যমন প্রকাশনীর হাকিনী বইতে প্রথম প্রকাশিত হয় গল্পের কথক অগ্নি সূত্রধার আমি দি শুরু হচ্ছে কান্ত জিউ এর পিসাচ ক্লাবের সাথে ফুটবল ম্যাচ খেলে বাড়ি ফিরে আগিনায় ঢুকতে যাব এমন সময় গেটের সামনে ঘোড়ায় টানা একটা এক্কা গাড়ি এসে দাঁড়াল আপছা আলোয় দেখলাম দুজন লোক ধরা যেন জিজ্ঞেস বাড়ি না হ্যাঁ কাকে খুঁজছেন আপনারা বাড়িতে কে আছে খবর দাও তো কি খবর দেব বলবে তুষার নাকি তুষার নাগ আমার ছোট কাকার নাম দূরে কোথায় যেন চাকরি করেন প্রায় দশ বছর ধরে কোনো যোগাযোগ নেই তার সাথে এখন এই লোকগুলো এসে বলছে ছোট কাকাকে পৌঁছে দিতে এসেছে তাকে পৌঁছে দিতে হবে কেন উনি তো নিজেই আসতে পারেন আমাকে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে লোকটা আবারও বলল আরে কি হলো কি দাঁড়িয়ে রইল কেন যাও দাও বাড়ির ভেতর ঢুকে দেখলাম মা ঠাকুর ঘরে সন্ধে আরতি দিচ্ছে বাবা দাওয়ায় বসে তামাক খাচ্ছেন এই সময় তার দোকানে থাকার কথা অথচ বসে আছেন বাড়িতেই ব্যাপার কি বাবা বললেন আবার খেলতে গিয়েছিল সমু ফাইনাল পরীক্ষার আগে আর এক মাস বাকি কতবার বলেছি এসব বন্ধ খেলতে গিয়ে হাত পা ভাঙলে পরীক্ষা লাঠিয়ে উঠবে কিন্তু না সাহেবের কানে কথা ঢুকলে তো যা নিষেধ করব সেইটা করাই তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে ঠিক আছে যা ভালো বোঝো তাই করো উলুবনে মুক্ত যথেষ্ট ছড়িয়েছি আজ থেকে আর কিচ্ছু বলবো না তোমায় চোরান না শুনে ধর্মের কাহিনি এই মিতু আমার জুতো আর ছাতাটা দে দোকানে যেতে হবে দেরি হয়ে গেছে অনেক মেঘলা আকাশ ঝেপে বৃষ্টি না চলে আসে নবাব খেলাধুলা করে বাড়ি ফিরেছেন মা বেটি তার জন্য কি খেদমত করবে দেখো এখন তবে তার আগে আমাকে বিদায় করো ধন্য ভাই ওদিকে বাইরে দুজন লোক আদমরা ছোট কাকাকে ডেলিভারি দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে বাবাকে সুযোগই হয়নি সে কথা বলার যা মেজাজ কিছু বলাই সম্ভব না এখন বাবা ভেতরে কাপড় পরছেন এই সুযোগে মিতুকে বললাম রে মিতু বাইরে দুজন লোক দাঁড়িয়ে আছে বলছে ছোট কাকাকে নাকি এনেছে বাবাকে জানানো দরকার দাদা তুমি আবার খেলতে গেলে কেন এত বকা খেয়েও হুশ হলো না তোমার আরে টিমে সেন্টার ফরওয়ার্ড আমি আজ সেমিফাইনাল খেলা ছিল না গেলে পাড়া ছেলেরা শুনবে বারান্দায় বেঞ্চির ওপর বসে আছে এখন এর ভেতর সন্ধে আরতি শেষ করে মা বেরিয়ে এলো মৃত সোজা মাকে গিয়ে বললো মা দুজন লোককে নিয়ে ছোটকানা কি এসেছেন বাইরের বেঞ্চিতে বসে আছেন কি ঠাকুর বইসছে এই হলো মেয়ের মুখের ভাষা পাশের বাড়ির রমাকে আগে ভদ্রতাটা শেখ মার বুকুনি শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়লো মিতুর ওদিকে বাবা কাপড় পরে বেরুলো বলে বাইরে এসে যদি দেখে জুতো মুছে ছাতার সাথে কি জানি দাদাকে জিজ্ঞেস করো এই রেখেছিস বাবা শুনলে বাড়ি মাথায় তুলবে বলে রাখলাম আরে আমি বলার সুযোগটা পেলাম কোথায় বাড়িতে ঢুকতেই তো ধুন্ধুমাল লাগিয়ে দিলেন ঠিক আছে দাঁড়া আমি দেখছি মা গেলেন ভেতরে বাবাকে খবর দিতে ওদিকে দরজায় শুরু হয়েছে করকর করে কড়া নাড়া থামছিই না যেন তিনের চালে শিল পড়ছে ছোটকাকে আপাতত আমার ঘরেই রাখা হলো উনি শোবেন আমার খাটে একদিকে দেওয়ালের পাশে জলচৌকিতে আমার শোয়ার ব্যবস্থা হলো ছোটকাকে আলাদা একটা ঘরেও রাখা যেত তবে উনি খুবই অসুস্থ রাত কখন কি হয় সাথে একজন লোক থাকা দরকার হালকা আপত্তি করেছিলাম সামনেই ক্লাস টুয়েলভের ফাইনাল পরীক্ষা রাত জেগে পড়তে হয় রাত দুপুরে হ্যারিকেন জ্বললে ছোটকার না আমার বিশ্রামের সমস্যা হয় বাবা বললেন টেবিলের একদিকে খানকতক বই সাজিয়ে বেড়া দিয়ে নিবি বেড়ার উপাস্টে রাখবি হ্যারিকেন ব্যাস এদিকটা অন্ধকার হয়ে যাবে আর হ্যাঁ চেঁচিয়ে পড়বি না মনে মনে পড়বি চেঁচিয়ে পড়তে হলে দিনের বেলা মিতুর ঘরে গিয়ে পড়বি বাবার এহেন সিদ্ধান্তে মুখ কালো হয়ে গেল মিতুর মিতুর বিছানা সব সময় খুব পরিপাটি ঝাটা দিয়ে ঝাড় দিয়ে শ্বেতপাথরের মেঝের মতো টান টান বালিশের ওপর পরিষ্কার তোয়ালে এখানে সেখানে গোলাপের পাপড়িও মাঝে মাঝে ছড়িয়ে রাখে এই বিছানায় নোংরা পানি আমি উঠলে ছিন্ন ভিন্ন হয়ে যাবে মিতুর হৃদয় চিঁচিয়ে পড়ার অভ্যেস সে কবেই চলে গেছে বাবা বাড়ি থাকলে কেবল ঘ্যাংঘ্যাং করে পরামুখস্থ করি আমি যখন মনোযোগ দিয়ে পড়াশোনা করছি বাবাকে সেইটা বোঝাতে হবে না আমার বাবা লোকাল হাইস্কুলে সায়েন্স টিচার সারাদিন স্কুলে ছাত্র ঠেঙ্গান বিকেলে বাড়ি এসে চারটে মুখে দিয়ে বাইসাইকেলে করে বাজারে বইয়ের দোকানে গিয়ে বসেন বাড়ি ফিরতে ফিরতে রাত দশটা বই ছাড়াও খবরের কাগজ দিস্তা কাগজ খাতা কলম জ্যামিতি বাক্স রং পেন্সিল এসব স্টেশনারি জিনিসও আছে এই দোকানটা ছিল আমার ঠাকুরদার তবে আগে বিক্রি হতো ভুসিমাল ঠাকুরদা গত হয়েছেন সেই সাথে বিদেয় হয়েছে ভুসিমালও বাবা শিক্ষক মানুষ উনি কি আর ভুসিমাল বেচবেন বাবা অতিরিক্ত করা স্পার্টন ডিসিপ্লিনের বিশ্বাসী পান থেকে চুন খয়ের জর্দা কিছুই খসবার উপায় নেই প্রতিদিন স্কুল থেকে ফিরে প্রথমে আমার টেবিলের বই তারপর খাট এবং ঘর চেক করে দেখেন বই খাতা কলম ঠিকমতো গুছিয়ে রাখা হয়েছে কিনা না বিছানার আছে বালিশের তলায় মশারি চার ভাঁজ করে রাখা হয়েছে কি হয়নি आल्दार कपड़ सजिए रखा हो घर मेजे धूलो पड़े नहीं तो सन्धे समय जल खा खे पड़ते बस रतर खावा बाबा बाड़ी फिर सबाई एकसाथे खपर ही शो जा बाबा मितुर पढ़ार हिसेब ने एर घुम गत बारो बचर ए चल से एटका एस नियम मना है बारोटा बजबे রাতে আলো জ্বালায় ছোটকার কোনো অসুবিধে তো হলোই না বরং তাকে বেশ খুশিই মনে হলো এর কারণ ছোটকা রাতে জেগে থাকেন উনি শুধু দিনে ঘুমান মাঝরাতের পর হ্যারিকেন নিভিয়ে দিতে গেলে নিষেধ করেন হ্যারিকেনের আলো কমিয়ে তার খাটের তলায় রাখতে হয় ভোরের দিকে সব তেল পুড়ে শেষ সেই সাথে সলতেও হ্যারিকেনের কাঁচ অমাবস্যার রাত অবস্থা যা দাঁড়িয়েছে মাস কাওয়ারি তেলের খরচ জোগাতেই দফা শেষ হবে শুধু আলো জ্বালিয়ে রাখলে একরকম হতো ছোটকার কারণে জানলা দরজা খোলারও উপায় নেই আষাঢ় মাসের গরমে সেদ্ধ হয়ে গেলেও ঘরটাকে বিহুলার আর মাসর ঘর বানিয়ে বসে থাকতে হবে সারা রাত ছোটকা কখনো বিছানায় এপাশপাস করেন না কিভাবে যে ম্যানেজ করেন ভগবান জানে তবে মানুষটা ভীষণ চুপচাপ আর দারুণ ফ্যাঁক মাথার চুল অর্ধেক নেই দু এক খাবলে এখানে ওখানে যে টিকে আছে ঘাড়বে নামতে শুরু করেছে নোখ দাঁড়িয়েও কাটেন না কখনো রাতের বেলা জলজল করে চোখ বিছানার উপর আতসোয়া হয়ে ছাতের করিকাঠের দিকে তাকিয়ে থাকেন তার অসুখটা যে আসলে কি ধরাই যাচ্ছে না উনি নিজে কিছু বলেন না সবাই ধরেই নিয়েছে মাথা খারাপ হয়ে গেছে তার ভবিষ্যতে ভালো হওয়ার কোনো আশা নেই বিয়ে করেছিলেন ছোটকা একটা ছেলেও ছিল তারা হঠাৎ কোথায় যে নিরুদ্দেশ হল কেউ জানে না এর পরই নাকি পাগলামের লক্ষণ দেখা দেয় তাঁর ভেতর শেষমেশ অবস্থা এমন দাঁড়ালো যে উনি বিছানা থেকে আর উঠতেই পারেন না গায়ে কখানা শুধু হাড় মাংস চর্বি ঝরে গেছে বহু আগে দেখার কেউ নেই এখন তখন অবস্থা ছোটকার বস দেখলেন এই লাশ টানার কোনো মানে হয় না এর থেকে কাজ তো কিছু পাওয়াই যায় না উল্টে দেখভাল করার জন্য আরেকজনকে মাইনে দিয়ে পুষতে হচ্ছে চিকিৎসা আর ওষুধপত্রের হিসেব আলাদা তার উপর অবস্থা যা দাঁড়িয়েছে টেঁসে যাবে যে কোনো দিন তখন হবে আরেক জ্বালা আত্মীয় স্বজন না ডেকে তো দাহ করা যাবে না ওদিকে কোথায় আত্মীয়তা কে জানে ছোটকার গায়ে গুঁইতে আমলি দিলেন না মালিক দুজন লোকের সঙ্গে তাকে পাঠিয়ে দিলেন নিকটতম আত্মীয়ের কাছে ছোটকা কচ্ছপের মতো নিরব কারোর কোনো প্রশ্নেরই উত্তর দেন না তার বিষয়ে যেটুকু জানার তার সবই জানা গেছে যে দুজন তাকে বই নিয়ে এসেছিল তাদের কাছ থেকে তবে ধীরে ধীরে তার সাথে আমার আলাপ জমে উঠল সক্ষতাটা হল এইভাবে দেখা গেল ছোটকা আমরা যা খাই তার প্রায় কিছুই খেতে পারেন না রুটি তরকারি ডাল ভাত ঝিঙে দিয়ে চিংড়ি মাছের ঝোল এসব কিছুই তার মুখে রচে না এরই ভেতর একদিন আমরা পাড়ার ছেলেরা মিলে পিকনিক করলাম মুরগির ঝোল সাদা ভাত রান্নার দায়িত্বে ছিল আমাদের মদনা সে নাকি খুব ভালো মুরগি নাধে। বাস্তবে দেখা গেল এক হাঁড়ি ট্যালট্যালে ঝোলের তলায় কতগুলো হাড় পড়ে আছে বেশিক্ষণ সেদ্ধ করার কারণে ছিবড়ে হয়ে গেছে মাংস নুন তো হয়নি তেল মশলারও কোনো ঠিক নেই মদনার অবশ্য দোষ বাড়ি থেকে এসব আর কতটুকুই বা চুরি করে আনা যায় আমরা চারজন যা পারলাম খেলাম বাকিটুকু মদনা ফেলে দিতে যাচ্ছিল কি মনে করে হঠাৎই বললাম এই এই মদনা ঝোলটা ফেলিস না কাঁসার এই বাটিতে ঢালতো ঘরে ফিরে পড়ার টেবিলের ওপর অঙ্ক খাতা দিয়ে ঢেকে রাখলাম বাটিটা তখন সন্ধে হব হব করছে ঘুম থেকে ওঠার সময় হয়েছে ছোটকার ঘুম ভেঙেই ছোঁক ছোক করে গন্ধ শুঁকতে লাগলেন ছোটকা ঘরে কিসের গন্ধরে কিছু না ছোটকা বাটিতে ঝোল রেখেছি কিছু তাই নাকি মিয়ায় তো দেখি ছোটকার কাছে বাটি নিয়ে যেতে যতক্ষণ দেরি এক টানে বাটি ফাঁকা দেখলাম পরম তৃপ্তিতে বুঝে আসছে ছোটকার চোখ সেই থেকে শুরু একদিন দুদিন পরই ছোটকাকে মাংসের ঝোল খাওয়াতে হয় মাংস কেনার টাকা আর পাবো কোথায় বাজারে যেসব খাসি পাঁঠা বিক্রি হয় ওগুলোর ছাট গাটের হাড় এক পয়সা দু পয়সা দরে কিনে এনে মাকে বলে নুন বাদে হালকা হলুদ দিয়ে সেদ্ধ করে গামলা ভরে দিতে লাগলাম তাকে আস্তে আস্তে বেশ ভাব হলো ছোটকার সাথে প্রতিরাতে একটু একটু করে শুনতে লাগলাম তার জীবনের ঘটনা ছোটকা চাকরি করতেন দিনাজপুর মালদা জেলার জমিদার রাজা গিরিজানাথের এস্টেটে এই গিরিজানাথই ওখানকার বিখ্যাত নবরত্ন অর্থাৎ কান্তজিউর মন্দির সংস্কার করান রাজা গিরিজানাথেরা ঘন ঘন মৃগয়ায় যেতেন দিনাজপুরের উত্তরে বীরগঞ্জ ন্যাশনাল পার্ক আর ধীপা নদীর পাড়ই ছিল শিকারের প্রধান জায়গা গিরিজানাথ দেখলেন এই দুর্গম এলাকায় ব্যাধেরা ফাঁক পেতে পেতে সাফ করে দিচ্ছে রাজ্যের যত বন্য পশু পাখি দিনকে দিন হু করে কমে যাচ্ছে শিকার বাঘরোল চিতা চিত্রল হরিণ মায় পরিযায়ী পাখি কোনোটাকেই ছাড় দিচ্ছে না গিরিজানার বুঝলেন তার দরকার একজন অভিজ্ঞ রেঞ্জারের ছোটকা প্রথম জীবনে চাকরি করতেন ল্যান্ড সার্ভে অফিসে বাগেরহাট সুন্দরবন এলাকায় সার্ভে করতে গিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেদের সাথে পরিচয় হয় তার ছোটবেলা থেকেই কাকারা আবার খুব শিকারের নেশা কলকাতায় কলেজে পড়ার সময় তার বন্ধু সাতক্ষীরা শ্যামনগরের জমিদারের বড় ছেলে সুকুমার সেনের ডানহাত ছিলেন শুধু এই শিকারি হওয়ার কারণে যেভাবেই হোক ফরেস্ট অফিসারকে ধরে রেঞ্জারের চাকরি নেন কাকা এরপর ভালোই চলছিল নৌকো কিংবা স্টিমারে সুন্দরবনের ভেতর ঘোরাঘুরি যখন তখন হরিণ শিকার পরিযায়ী পাখি মারা কলকাতা থেকে সাহেবরা এলে তাদের নিয়ে বনে বনে ঘুরে বাঘ না হরিণ শিকারের ব্যবস্থা করা কিন্তু এরই ভেতর ঘটল এক ঘটনা কাকাদের অফিসে খবর এলো গভীর বনে স্থানীয় মাওয়ালিরা ফাঁক পেতে বাঘ হরিণ ধরে সাফ করে দিচ্ছে এমনিতে মাওয়ালিরা বন থেকে মোম মধু সংগ্রহ করে নদী থেকে মাছও ধরে তবে এর বাইরে কোনো কিছু করার অধিকার তাদের নেই গাছ কাটা জঙ্গলি জানোয়ার ধরা পুরোপুরি নিষিদ্ধ শাস্তিযোগ্য অপরাধ ইংরেজ সরকারের আইন বড়ো করা সাহেব কিংবা রাজ রাজরারাই শুধু শিকার করতে পারবে অন্য কেউ না যদি কেউ করে আর ধরা পড়ে তবে জেল জরিমানা ঠেকানোর কোনো উপায় নেই চারজন সেপাই নিয়ে মাঝারি সাইজের এক নিয়ে রওনা হলেন কাকার সঙ্গে অন্তত সাত দিন চলার মতো চাল ডাল আনাজপাতি আর ঘরাঘরা খাবার জল এসব মওয়ালিদের পিছু নিয়ে তাদের ধরতে কতদিন লাগে কে জানে ভয়ানক ধূরত এরা সুন্দরবনের সব রাস্তা এদের মুখস্থ ফরেস্ট অফিসারদের কিভাবে ফাঁকি দিতে হয় সেই বিদ্যে ভালোই আয়ত্ত করেছে তবে অফিসারদের একটা খুব বড় সুবিধা আছে যা এদের নেই খাকি পোশাক পরে এমন কাউকে বাধায় বাঘ আক্রমণ করেছে এমনটি ইতিহাসেনি। নেই ওদিকে বাঘের দল হারদ মাওয়ালিদের ঘাড় মটকাচ্ছে সুন্দরবন দূর থেকে দেখতে যত ভালো কাছে তত ভয়ঙ্কর বোন জুড়ে পার বোঝাই গোলপাতা ঘাড়ে নিয়ে সরু সরু অসংখ্য নদী নোনা জলের কারণে মাটি থেকে বেরিয়ে এসেছে গাছের শেকড় তীক্ষ্ণধার শুলের মতো খাড়া হইয়াছে পুরো জঙ্গল জুড়ে খোলা বাতাস থেকে শুষে নিচ্ছে অক্সিজেন এর উপর একবার পা হড়কে পড়লে শেষ হয়ে যাবে জে কাপড়ের খুঁট যদি একবার লাগে তো ছিঁড়ে ফালা ফালা এরই ভেতর ইয়া ইয়া বড়ো সব সাপের আড্ডা নদীতে অ্যালিগেটর টাইপ কুমিরের ছড়াছড়ি জলের উপর নাকবার করা দেখলে মনে হবে খুঁটে ভাসছে অবশ্যই এর থেকেও ভয়াবহ জিনিস হল কালা হাঙড় আর কামট মাছ জলের তলায় থাকে এই অদ্ভুত প্রাণী এমন ধারের তাঁতে যে কখন পাক এটে নিয়ে গেছে বোঝাই যায় না বাধা হলো সেই জায়গা যাকে বলে জলে কুমির ডাঙায় বাঘ এর এরপরেও সমস্যা আছে জঙ্গলে ঢুকলে বেশি দূর যাওয়া যাবে না দিনে দিনে যাতে ফিরে আসা যায় শুধু তত দূরই যাওয়া যাবে রাতের বন অতি ভয়ঙ্কর বাঘে না খেলেও বিষাক্ত কাঁকড়া বিছে কিংবা সাপ শেষ করবে যদি তারপরেও কেউ বেঁচে যায় তো ম্যালেরিয়া শেষ করবে তাকে ডেও সাইজের এক একটা মশা মৌমাছির চাক বানিয়ে দেবে শরীরটাকে এখানেই শেষ না বনের ভেতর সব গাছ দেখতে একই রকম সূর্য ঠিকঠাক দেখা যায় না দিক ভুল হওয়ার ষোলো আনা সম্ভাবনা আর পথ যদি একবার হারায় আর দেখতে হবে না ভেতরে বাইরে করার একমাত্র পথ হল মাওয়ালিদের বানানো শুরু পায়ে চলা পথ বা ট্রেল সাথে একজন মাওয়ালি নিয়ে রওনা হলেন কাকারা ব্যাপারটা ঘটছে জঙ্গলের বেশ গভীরে জায়গা মতো যেতেই দুদিন পেরিয়ে গেল তিন দিনের দিন ভোরবেলা শুরু হলো ট্রেল ধরে চলা বাদায় বৃষ্টি হয় প্রচুর এ কারণে ট্রেল চলাচলের যেসব চিহ্ন থাকার কথা সেগুলো মুছে যায় খুব সহজে খুঁজে পেতে এক একটা ট্রেল ধরে এগিয়ে যান কাকারা ভোর থেকে শুরু করে দিনের অর্ধেক সময় পর্যন্ত জঙ্গলের ভেতর হেঁটে হেঁটে দেখেন তারপর ফিরে আসেন নৌকায় আসার পথে হরিয়াল পাখি কিংবা হরিণ মেরে আনে। নৌকোয় বসে এগুলো ছাল ছাড়িয়ে রান্না খাওয়া হয় দেখতে দেখতে ছদিন পেরিয়ে গেল দুষ্টু মাওয়ালিদের কোনো দেখা নেই দু এক জায়গায় ফাঁক পাতার লক্ষণ দেখা গেলেও বেশ পুরনো মনে হলো ওদিকে ফুরিয়ে আসছে রসদ পানীয় জল একেবারে খালি হাতে ফিরলে জবাবদিহি করতে করতে যান বেরিয়ে যাবে কী করা কী করা ভেবে ভেবে কাহিল হয়ে পড়লেন কাকা মাওয়ালি গাইডকে বললেন এক কাজ করো শেখের পো আরও ভেতরে ঢুকা যায় কি দেখো কালি শেষ দিন কাউকে না কাউকে তো পাকড়াও করতেই হবে একেবারে খালি হাতে ফিরতে পারব না বাপু এই বলে রাখলাম কাকার কথা মতো পরদিন কাক ভরে রওনা হলো সবাই জঙ্গলের এই দিকটাতে কেউ খুব একটা আসে না সরু খালের ভেতর দিয়ে চলতে লাগলো নৌকো দু পারে। অত্যধিক ঘন গাছের কেনটি এখানে সেখানে ফাঁক ফোকর গোলে ছুঁইয়ে আসছে সূর্যের আলো আপছা আধার হয়ে আছে মৃদু স্রোতের জলধারা মাঝে মধ্যে কিছুটা হালকা হয়েছে মাথার উপরকার গাছের ছাতা ওখানে যায় একটু ঝলমলে আলো চারদিকে কিরকির করে কি যেন পোকা ডাকছে ছপাত ছপাত আওয়াজ শুনে বোঝা যায় ডাঙা থেকে জলে কমির নামছে বাতাসে মানুষের গায়ের গন্ধ পেয়েছে তারা এ এক ভয়াবহ পরিবেশ কাকার মতো দুধে শিকারিরও গা ছমছম করতে লাগল ওদিকে নৌকা এগিয়েই চলেছে মাথার ওপর ঝকঝকে নীল আকাশ দেখার জন্য আনছান করছে সবার মন কিছুক্ষণ পরেই কমে গেল জলের গভীরতা সেই সাথে ফিকে হয়ে এলো গাছের শাড়ি দেখা গেল সামনেই বিরাট এক ধপধপে সাদা বেলের মাটির মাঠ মাঠ ভর্তি দড়ির মতো পাকানো গাঁট বেরোনো গড়াং গাছের ঘিরঙা কাণ্ড পাক খেখে সরু হয়ে উঠে গেছে অনেক উপরে ডালে ঝুলছে সবুজ রঙের গোল গোল পাতা ছকছকে মাটিতে একটা ঘাসের শীষ গজায়নি ঘন জঙ্গলের ভেতর যেন অন্য এক ভুবন কিছু যেতেই মাটির ওপর দিয়ে কিছু একটা টেনে নিয়ে যাওয়ার ডাক দেখা গেল মনে হচ্ছে ভারী শিকার টেনে নিয়ে গেছে কেউ যাক এতদিনে দেখা মিলল চোরে দেব ভাবলেন ছোটকা তবে হ্যাঁ বাঘের কাজও হতে পারে ওটা কাকা মাওয়ালিকে জিজ্ঞেস করলেন আচ্ছা বাঘের শিকার ধরে টেনে নিয়ে গেছে নাকি তা লয় গো হুজুর ওটা কোনো বাঘ লয় গো বাঘে অত্যন্ত শিকার টেনে নিয়ে লাই। দুছে একটু চোখা খড়খড়ে হাড়ের মতো কি যেন কুড়িয়ে নিয়ে ভালো করে দেখলো মামালিকাইড বললো হজুর মনে লিছে কোনো কেউ বারো সিঙ্গা মেরে টেনে নিয়ে যাইছে গো দেখেন সিঙ্গার টুকু পুড়ে বারো সিংয়ার কথা শুনে মেজাজ চড়ে গেল কাকার দুর্লভ হয়ে এসেছে এই হরিণ মায়া চিত্রলের থেকেও অনেক বড় ওটা একবার বনগার আইরিশ ডেপুটি সাহেব বারো সিঙা মেরেছিলেন ঝাড়া ছমন মাংস হয়েছিল মাথার উপরে দুভাগ হওয়া সিঙে বারোটা শাখা গরম জলে সেদ্ধ করা শুকনো হর হরে খুলিসহ শিং নিয়ে গিয়েছিলেন সাহেব আর শিঙলা খুলি সেদ্ধ করাও কি কম জ্বালা খুলি আর শিঙের জয়েন্টে গরম জল যেন কিছুতেই না লাগে বই পই করে নিষেধ করলেন সাহেব ভালো করে চেঁচে সব গোষ্ঠ চর্বি বার করে নাও আগে ভুলেও শিঙের জয়েন্টে চাকু লাগিও না গরম জলে না ফুটলে ফ্যাট যাবে না হেঁসেলের আড়ার সাথে দড়ি মেধে ঝুলিয়ে দাও ফুটন্ত জলের হাঁড়ির ওপর ভালো করে শিঙের সাথে আটকে দাও দড়ির মাথা কবে হ্যাঁ সারাদিন ধরে সেদ্ধ করার পরেও ওখানে কিছুটা চর্বি থেকেই যাবে বড় দেখে একটা মাটির হাঁড়ি নিয়ে এসো এইবার সংগ্রহ করো শেরখানেক শুকনো ধুলোবালি ছড়িয়ে দাও হাঁড়ির তলায় তারপর যত পারো ধরে আনো লাল পিঁপড়ে ছেড়ে দাও হাঁড়ির ভেতর ধুলোবালিতে বাসা বানিয়ে থাকবে ওরা আস্তে আস্তে কুড়ে খেয়ে শেষ করবে খুলির যেখানে যত গোস্ত চর্বি এখনও রয়ে গেছে সেই সব আর এই পুরো কাজটা বড়তে ছিল ছোটকার ওপর সাহেবের মাথা খুব গরম ভুলচুক হলে চাকরি থাকবে না পিয়ন আটদালির ওপর ভরসা করা যায় না ফরেস্ট অফিসার দায়িত্বটা চাপালেন কাকার ঘাড়েই তবে ওই ঘটনার পরপরই নিষিদ্ধ হয় বারোসিঙা মারা পুরো বাদা এলাকায় এখন একশো বারোসিঙা আছে কিনা সন্দেহ সাহেব শুভই হাতধান্না বারসিংহার গায়ে আর এখানে কিনা অবলিলায় মারা হচ্ছে খুন চেপে গেল কাকার মাথায় শিকারি হলেও বুন জন্তুর ওপর তার অঢেল মায়া সাদা বেলে মাটির মাঠ পেরোতেই সামনে পড়ল কালচে মাটির প্রান্তর মাঝে মাঝে সুন্দরী গাছ তবে প্রান্তর ভর্তি হাটু সমান শুলের মতো চোখা চোখা মূল দেখে মনে হবে মাটিতে লাখ লাখ সাদা রঙের খাটো আকারের সরকি পুঁতে রেখেছে কেউ ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় শক্ত শিকড়ের উপর দাঁড়িয়ে আছে ওগুলো এমন চোখা মাথা কাপড় ঘষা খেলেও ছিঁড়ে নেতা হয় তবে এর ভেতর দিয়ে সরু চলা পথ আছে টেনে নিয়ে যাওয়ার দাগ দেখা যাচ্ছে ওখানে প্রায় আধ মাইল টাক চলার পর শেষ এলো সুল প্রান্তর এরপরই সবুজ জলের ছোট্ট একটা পুকুরের মতো ওপারে এক বিঘে জমির ওপর প্রকাণ্ড এক ক্যাওড়া গাছ নুয়ে পড়েছে থোপা থোপা সবুজ রঙের গোল গোল ফলে কেওড়া গাছ যে এত বড় হতে পারে না দেখলে বিশ্বাস করা কঠিন এ যে কোন আমলের গাছ তা ভগবানই বলতে পারবেন গাছের নিচে কাণ্ডের ভেতর চার ফুট উঁচু তিন ফুট চওড়া দু ফুট গভীর ফোঁকর ফোঁকরের ভেতর বাদামি রঙের বেলে পাথরের অপূর্ব সুন্দর যুবতী নারীর মূর্তি মূর্তি ডান হাতে ধরা একটি চামড় মাথার বাঁধেকে কুণ্ডলি পাকানো পাথুরে নাগ হঠাৎ দেখলে মনে হবে কাত করে পড়া গোল পাগড়ি কনৈয়ের নিচ থেকে বাঁ হাত কাটা সারা গায়ে বহুমূল্য অলঙ্কার ভয়ানক সুন্দর মূর্তি কর্পুর আর ঘরের গন্ধে ম করছে পরিবেশ মূর্তির দিকে মুখ করে মাটিতে কুবু হয়ে বসে আছে মাঝ বয়সী এক লোক তেঁতুল জটা মাথা পরনে বাঘের ছাল পাশে মুন্ডু কাটা বারসিণা পেট চিরে নাড়ি ভরি সব বার করে নেওয়া হয়েছে হঠাৎ আকাশ কাঁপিয়ে আওয়াজ উঠল কেঁপে উঠল ছোটকার দল খপ করে তার ডান হাত ধরলো মাওয়ালি শেখের পো কাঁপা কাঁপা গলায় বললি নামই শুনেছি চোখে দেখি লাইগো পূজা করে রে জংরা খোঁটাদের সর্দার মহারাজা দক্ষিণীর আয় ছ হাজার বর্গ মাইলের ই বাধা এলাকায় আর বাওয়ালি দুশগ কারো সাইতে মিশামিশি লাইগো রাজ্যের যত দুস্প্য এক পূজা করে এক ঈশ্বরীর নাম তো তার ভীষণী যক্ষিণী বুল্লি চড়াইয়ের পূজা দিতে হয় তিন রাস্তার মরে আওড়াইতে হয় কাকা শুনেছেন সুন্দরবন এলাকায় বহুকা লাগে সমৃদ্ধ জনপথ ছিল দুর্ভেদ্য জঙ্গলে আছে জটার দেউল কপিলামুনির ধ্বংসাবশেষ হাজার বছর আগে সাগর যখন আরও কাছে ছিল পাঁচ মাইল লম্বা শহর ছিল এখানে বড় বড় সব পোতাশ্রয় সমুদ্র বন্দর নুনের চালান যেত দেশ থেকে দেশান্তরে এখনো গহী ন অরণ্যে কেওড়া গাছের ঝোপের আড়ালে হঠাৎ দেখতে পাওয়া যায় পাল আমলের তিন ফুট লম্বা ইটের দাঁত বার করা মোটামোটা খিলান পাকুড়ের শেকড়ে লোটকে থাকা ভেঙে পড়া তরুণের ধনুক মাকা মাথা মহাভারতে এই জায়গাকেই বলা হয়েছে রসাতল এ এক অদ্ভুত ভুবন মহারাজ দক্ষিণী রায় নাকি অলৌকিক ক্ষমতাধর দারুণ রকচটা স্বভাবের লোক অনেক সম্মান দিয়ে কথা বলতে হয় তার সাথে ছোটকা শেখের পর কথা কানেও তুললেন না হন করে হেঁটে এগিয়ে গেলেন বারসিং আর লাশের কাছে থামলেন পূজারির কাদার দাগ লাগা পিছের ফুটতু এক পেছনে ওদিকে মন্ত্রপাঠ চলছে তো চলছেই একটু কেশে ছোটকা জিজ্ঞেস করলেন শুনছেন প্রথম দু একবার জিজ্ঞেস করার পর মনে হল দক্ষিণে শুনতে পাইনি কিছু টাকা তখন হাতে ধরা পাকানো বেতের লাঠি দিয়ে খোঁচা দিলেন পূজারির পিঠে ঘাড় ঘুরিয়ে তাকালো পূজারি কালো ভাঁজ পড়া কপালে গেরুয়া রঙের ত্রিপুণ রক মাঝখানে খাড়া করে রক্তে আঁকা ত্রিশূল ঘনভ্রুর নিচে ঘোলাটে চোখ ঠিক নাক পাতলা কালো ঠোঁট গাল ভর্তি খোঁচা খোঁচা সাদা দাড়ির নিচে কোঁচকানো চামড়া মোটা মোটা হোল দেতে তাঁত কানের দুপাশে ঝুলছে ঝুমকো ঝুমকো তেঁতুল জট কাকার মনে হলো লোকটা কাকাকে দেখছেই না তার দৃষ্টি যেন তাকে ভেদ করে চলে গেছে বহুদূর মূর্তির পায়ের কাছে গোল পাতায় নাড়ি ভুড়ির ওপর বারোশিঙার কাটামুণ্ড মাথার দুই শিঙের মাঝে রাখা জবা ফুলের মতো দেখতে হলুদ রঙের পাঁচটা ফুল লাল রক্তিম ভেসে যাচ্ছে গাছের মুড়ি ভন করে উঠছে সবুজ রঙের বড় বড় মাছি বারশিঙার আট বোঝা চোখে নিষ্প্রাণ নীলমণি নজরে পড়তেই রাগে চলে উঠলেন কাকা নিরীহ বিলুপ্ত প্রায় প্রাণীর এই জঘন্য দশা কাকা বললেন এই হরিণ মেরেছিস কেন হ্যাঁ এটা একটা শাস্তিযোগ্য অপরাধ তোকে আমার সাথে এক্ষুনি যেতে হবে চলোট পূজারই ওদিকে যে সেই ওঠার কোনো লক্ষণই নেই তার ভেতর এইসব ছোট লোকটাই অপরাধীদের গায়ে অফিসাররা হাত লাগায় না কাকা তখন সেপাইদের ডাকলেন হেঁড়ে গলায় বললেন সেপাইরা ওদিকে থম মেরে দাঁড়িয়েই আছে কাকার অর্ডার যেন শুনতেই পায়নি কাকা আবার বললেন কি হল তোমরা এখন দাঁড়িয়ে আছো গ্রেপ্তার করো একে এক্ষুনি এরপরেও সেপাইরা অনর। মরিয়া হয়ে কাকা বললেন বেশ তাহলে আমি দেখছি ঠিক এই সময় উড়ে এসে কাকার পায়ের ওপর পড়লো শেখের পো বললো প্রচুর ভুল কইরাও উ কাজটি করবেন লাইগো আপনি তো যাইবেনি সেই সঙ্গে উরাও লিপ বংশ হব্ব দয়া করুন ফুচুর দয়া করুন যা হববার হইয়াছে এখন এখন ফিরে চলেন গ ফিরে চলেন ফিরে যাব তোমাদের কি মাথা খারাপ এখানে একটা অপরাধ হয়েছে গেল আকাশ ঘনিয়ে এলো আধার ফেলে আসা বালুর প্রান্তর থেকে এমন ধুলো বালি উঠলো চোখ মেলে তাকানোই যায় না অগন্তি শ্বাসমূলে হাওয়া লেগে শূন্য ফাঁসতে লাগলো আ শব্দ যেন মাথার চুল ছেড়ে বিলাপ করছে কেউ প্রকৃতির এমন উদ্ভট আচরণে ঘাবড়ে গেলেন কাকা কিছু হটতে গিয়ে মাখিতে গজানোর শ্বাস বলে মুচর খেয়ে গেলেন দরাম করে দু চোখে আধার গ্যাং ফিরলে পর কাকা দেখলেন নৌকোয় শুয়ে আছেন সেপাইরা জানালো বহু কষ্টে তাকে ঘাড়ে করে বয়ে নৌকো অর্দি পৌঁছতে পেরেছিল তারা এরপরে যত তাড়াতাড়ি পারে লগি মেরে খাল থেকে বেরিয়ে এসেছে তারা ভাগ্য ভালো সেই সময় ভাটার টান ছিল সহজেই মূল গাঙে পড়া গেছে ফরেস্ট অফিসের বাংলোয় ফিরে আবারও অসুস্থ হলেন ছোটকা খাওয়ায় রুচি নেই ডাবের জল ছাড়া প্রায় কিছুই হজম হয় না সব সময় দুর্বল লাগে এক মাস যায় মাস যায় ভালো আর হন না খুলনা রেঞ্জের বড় কর্তা ঘনশ্যাম ঘোষ কাকাকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠালেন বিলিতি ডাক্তার কাকাকে বললেন বাবু হাওয়া বদল করুন সুন্দরবনের পানীয় জল নন্তা বাতাসে আদ্রতা অনেক আর ঘুমট আবহাওয়া সবসময় ঘাম হয় আর পরিবেশ সাথে উত্তরে কোথাও গিয়ে থাকতে পারলে খুব ভালো হয় কাকার বন্ধু সুকুমার সেন তখন জলপাইগুড়ির জেলায় বাবার তালুক দেখছে কি আর করা কাকা আবারও ধর্ণা দিলেন বন্ধুর কাছে কাকাকে দেখে প্রথমে চিনতেই পারেননি সুকুমার সেন এক মাস পর তিনি গেলেন সস্ত্রিক ইউরোপ ঘুরতে ফিরতে ফিরতে ছমাসও লাগতে পারে বছরও লাগতে পারে এই সময়টাতে কাকার দেখভাল কীভাবে হবে যদি গুরুতর অসুস্থ হয়ে পড়েন হঠাৎ তাছাড়া হাওয়া বদলে এলে কম করে হলেও ছমাস থাকতে হয় দুম করে ফেরত পাঠানো যাচ্ছে না ভেবে চিনতে স্থানীয় এক জোরদারের আইবুড়ো মেয়ের সাথে কাকার বিয়ে দিয়ে দিলেন সুকুমার গোলমরিচের কারবার করে বহু টাকার মালিক এই কারবারিকে পৈপই করে বলে দিলেন দেখো মহাজন তুষার আমার বন্ধু মেয়েকে বলবে ভালোভাবে যেন যত্নআত্তি করে বেকার বলে খোঁটা যেন না দেয় লেখাপড়া যেন বুদ্ধিমান ছেলে সুস্থ হলে চাকরির অভাব হবে না এই মরিচ ব্যবসায়ীর সাংঘাতিক বিষয় বুদ্ধি বিয়ের দুদিন পর মেয়ে জামাইকে পাঠালেন জটিলেশ্বর মন্দিরে দু বছরের পুরনো ওই শিব প্রতিষ্ঠা করেছিল গুপ্ত সম্রাটেরা ছ ফুট গভীর জলের এক পরীক্ষা ঘিরে রেখেছে মন্দির প্রাঙ্গণ সেই জল উঠিয়ে ছোটকাকে স্নান করিয়ে থান কাপড় পরানো হল এরপর নিয়ে যাওয়া হল যোগমায়া কালীবাড়ি মন্দিরে এখানে কালীর অষ্টবাহু প্রতিমা আছে আটটা হাত আটটা ভিন্ন ভিন্ন ধাতু দিয়ে করা ধারণা করা হয় কালীর এ এক জীবন্ত প্রতিমা দুর্দান্ত ক্ষমতায়ের এই মন্দিরে বাবা লোকনাথের একটা সাধন পিঠো আছে দূর দূরান্ত থেকে কত লোক যে আসে এখানে আছে এখানে এলে কালী কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না কিছু না কিছু মন্দিরের প্রধান পুরোহিত কাকাকে গর্ভগৃহের দরজার চৌকাঠের কাছে শুইয়ে রাখলেন বললেন মাকে এখান থেকেই দর্শন করুন নড়াচড়া করবেন না আমি হোমের আগুন জেলে পুজো করব কপালে ছুঁইয়ে দেব জবা ফুল মন্দিরের খিচুড়ি খেয়ে বাড়ি ফিরে যাবেন কাকা যখন বাড়ির তখন সন্ধে হব হব করছে বৈশাখ চৈত্র মাস হঠাৎ হঠাৎ হয় হিমালয়ের একেবারে কাছে হওয়ায় বৃষ্টির জল বরফ শীতল শুরু হল মুসলধারে বৃষ্টি গরুর গাড়ির ছইয়ের মধ্যে থেকেও কাট ভেজা হয়ে গেলেন কাকা ঠান্ডায় কাঁটা দিল গায়ে বাড়ি পৌঁছে সেক দিয়ে স্বাভাবিক করা হলো তাকে তবে জ্বর ঠেকানো গেল না প্রবল জরে জ্বরে সারারাত ভুলভাল বকলেন কাকা মাথায় ঢালা হলো ঘরাঘরা জল ভোরের দিকে শুরু হলো ভেদ বিছানার সাথে একেবারে মিশে গেলে নিঃশ্বাস নিচ্ছেন কিনা তাও বোঝা যাচ্ছে না এত কিছুর পরেও গভীর ঘুমে তলিয়ে গেলেন কাকা উঠলেন একেবারে বিকেলে কাকিমাকে দেখে বললেন শোন না শোনো কিছু খেতে দাও তো আমার কিছু খেতে দাও এর পর সুস্থ হয়ে উঠতে লাগলেন ছোটকা মাঝে মাঝেই চলে যান বনে শিকার করে আনেন তিতির বনমোরগ তিস্তা নদী থেকে ধরে আনেন সিঁদুরে রুই গাঢ় কমলা মৃগেল রুপলি আড় ভালো ভালো খাওয়া খেয়ে তিন মাসের মধ্যে আগের মতোই তাগড়া হয়ে উঠলেন এখন দরকার একটা চাকরি ঘর জামাই হয়ে শ্বশুরের ঘাড়ে বসে খাওয়া লজ্জার ব্যাপার তবে হ্যাঁ চাকরি আশেপাশে কোথাও হতে হবে যথেষ্ট হয়েছে আর দূর নয় খোঁচ খোঁজ খোঁজ শেষমেশ চাকরি মিলল রাজা গিরিজানাথের এস্টেটে এও রেঞ্জারের কাজ বনে বাদারে ঘোরা তবে এতো আর বাদার গহীন জঙ্গল না এগুলো মূলত পাহাড়ি কিংবা খটখটে চরের বনভূমি ট্রপিক্যাল ফরেস্ট না সাপ খোপ মশামাছি নদী নালা নেই বললেই চলে এ হলো ভদ্র বন শখের শিকারীদের অভয়ারণ্য চাকরি নেওয়ার পর হাটাহাটির মধ্যেই গেলেন না কাকা মহারাজাকে বলে একটা হাতির ব্যবস্থা করলেন হাতির পিঠে চড়ে চষে বেড়াতে লাগলেন মহারাজের এস্টেটের বনগুলো সেপাই ধুড়ি চা বাগান এলাকা মহানন্দা আর জোর পুকুরে সব অভয়ারণ্য পিষে ফেললেন যেখানে যত ফাঁদ পেলেন সব বুঝিয়ে দিলেন ঘাসের চাপড়ায় ঢেকে রাখা শুল মেধানো ফাঁদ তৈরি করা যথেষ্ট পরিশ্রমের কাজ খরচাও আছে সেই ফাঁদ নষ্ট হলে ব্যাগদের হাড় ভাঙা খাটুনির পুরোটাই নিষ্ফল। এখানে শেষ নয় কাকা খুঁজে খুঁজে ডেরা বার করলেন গ্রাম্য মাতব্বরদের দিয়ে শাসালেন তাদের ব্যাস হু হু করে কমতে লাগলো ব্যাদের অত্যাচার সেই সাথে বাড়তে লাগলো বন্য জানোয়ার আর পরিযায় পাখির সংখ্যা ছোটকার ওপর দারুণ সন্তুষ্ট হলেন মহারাজা ছোটকা কাকিমাকে নিয়ে ডেরা দিনাজপুরের পঞ্চগড় থানার এক বাংলো রাউটহাউসে মহারাজ মৃগয়া এলে বাংলোয়ে ওঠেন বাংলো দেখাশোনার জন্য চৌকিদার আছে কাকা তত্ত্বাবধায়ক বহুকালের পুরনো এক জনপদ এই পঞ্চগড় সেই মৌর্য আমল থেকেই লোকের বসবাস এখানে বনভূমি বেশি লোক সংখ্যা কম পাঁচটি গড় অর্থাৎ বনভূমি নিয়ে গড়ে ওঠার কারণে এর নাম হয়েছে পঞ্চগড় মাঝে মাঝে কাচের মতো স্বচ্ছ জলের ধারা বয়ে গেছে অজস্র শাল আর শিঙুল গাছের ভেতর দিয়ে বসবাসের জন্য এক আদর্শ জায়গা পঞ্চগড়ের বনে হরিণ হাতি থেকে শুরু করে মেছো বাঘও আছে আর পাখি যে কত রকম তা বলে শেষ করা যাবে না খানিকটা উত্তরে গেলেই দিগন্ত জোড়া বেশ চড়া করতোয়া নদীর বিস্তীর্ণ চরাঞ্চল ঝাঁকঝাঁক পাখির ওড়াউড়ি কাকার দিন কাটতে লাগলো মহা আনন্দে এরই ভেতর একটা ফুটফুটে ছেলেও হলো তার কাকাকে এখন আর দূর দূরান্তে দৌড়দৌড়ি করতে হয় না মাসে একবার শুধু রুটিন মাফিক বনগুলো ঘুরে দেখা বাকি সময়টা পাশের বনে শিকার করে নদীতে মাছ ধরে আর শুয়ে বসে কাটে ঠিক সেই সময় একদিন মহারাজ গিরিজানাথের প্রাসাদে তার ডাক পড়ল গোপালের রাজকুমার কলেজ থেকে পাশ করা এই মহারাজার প্রাসাদ পঞ্চান্ন মাইল দূরে দিনাজপুর শহরে হাতি নিয়ে গেলে তিন ঘণ্টার পথ সকালবেলা পাকা রুইয়ের ঝোল মুখ ডাল দিয়ে রাধা মুড়ি ঘন্ট। আর লাল গুটি তরকারি দিয়ে ঘি ছড়ানো ধোঁয়া ওঠা কাটারি ভোগ ছালের ভাত খেয়ে হাতির ওপর চড়ে রওনা দিলেন কাকা রাজবাড়ি যখন পৌঁছলেন তখন দুপুর মহারাজা কাছাড়ি ছেড়ে অন্দরমহলে যাওয়ার কথা ভাবছেন মাহদের জিম্মায় হাতি রেখে কাছাড়িতে ঢুকলেন কাকা সেরেস্তাদারকে জানালেন মহারাজা সমন পেয়ে এসেছেন কিছুক্ষণ পর তার ডাক পড়ল মহারাজের খাস কামড়ায় প্রণাম করে টেবিলের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে থাকলেন কাকা কিছুক্ষণ পর হিসেবের খেরর খাতা থেকে মুখ তুলে মহারাজ বললেন এই যে সব আগে দয়া? হুম। আপনাকে যে কারণে ডেকেছি সুন্দরপুরের কান্তজিউ মন্দিরটা সংস্কার করাবো বলে ভেবেছি আপনি তো জানেনই আমাদের বংশের প্রায় দুশো বছরের ঐতিহ্য ওটা আমার প্রহ প্রাণনাথ রায় ওই মন্দির বানানো শুরু করেন তখন তা শেষ বয়স মানানো শুরু করলেন ঠিকই তবে শেষ করতে পারলেন না তার নিজের কোনো সন্তানাদি হয়নি এক ছেলেকে দত্তক নিয়েছিলেন রমানাথ রায় প্রাণনাথ মারা গেলে তার স্ত্রী রুক্মিনী দেবী রমানাথকে নিয়ে মন্দিরের কাজ চালিয়ে গেলেন শেষমেশ ত্রিশ বছর পরে শেষ হলো মন্দির তৈরির কাজ সাততলা সমান উঁচু মন্দিরে চুড়ো তবে তলা মাত্র তিনটে নিচের তলায় ৩৩টি খিলান দোতলায় সাতাশটি আর তিনতলায় তেরোটি পেছন দিকে মাত্র দু ফুট চওড়া উপরে ওঠা সিঁড়ি মন্দিরের চুড়ো ছিল মোট নয়টা এই কারণেই একে বলা হতো নবরত্ন মন্দির এত পয়সা শ্রম আর সময় দিয়ে বানানো মন্দির টিকলো মাত্র দেড়শো বছর বছর দশেক আগে ভূমিকম্পে ধসে যে ওটা আমার ইচ্ছে মরার আগে সংস্কার করে যাই এজন্য দক্ষিণ ভারত আর উড়িষ্যা থেকে কারিগরও আনা হয়েছে কাজটা দেখাশোনা করার জন্য অভিজ্ঞ লোক চাই আমার ইচ্ছে আপনি এই কাজটা করেন কি পারবেন না কি যে বলেন হুজুর আপনারই প্রজা আমরা আপনার তুচ্ছতম ইচ্ছেও আমাদের কাছে রাজ আজ্ঞা কবে থেকে কাজে লাগবো বলে দিন কাজ দেখাশোনা করতে হলে আপনাকে ওখানেই ডেরা বেঁধে থাকতে হবে সুন্দরপুর জায়গাটা কাহারল থানার এলাকায় পড়ছে ওখান থেকে হাতি চড়ে গেলেও পঞ্চগড় পৌঁছোতে লাগবে দু ঘন্টারও বেশি ধরে নিন আসা যাওয়াতেই দিনের পাঁচ ঘন্টা শেষ এই কারণেই সাইটে থাকা আপনি দূরে থাকলে আপনার পরিবারের অসুবিধা নেই তো আবার কোনো অসুবিধা হবে না হুজুর ওখানে চৌকিদার আছে তাছাড়া মাঝে মধ্যে আমি তো যাবই জরুরি কিছু হলে দু আড়াই পৌঁছানো যাবে কাজ শুরু হলে পর দেখা গেল মন্দির চুড়ো নতুন করে তৈরি করা সম্ভব না কারণ তাহলে পুরো কাঠামো ভেঙে একেবারে গোড়া থেকে গেথে তুলতে হবে তারপরেও সমস্যা আছে নতুন চুড়ো মানে বাড়তি ওজন চুন সুরকি দিয়ে গাঁথা ইট এই মাথা ভারী কাঠামোর ওজন সাধারণ অবস্থায় বইতে পারলেও ভূমিকম্পের কবলে পড়লে তাসের ঘরের মতো ভেঙে পড়বে নিচের তলায় আবার ৩৩ খিলান দেওয়া যাবে না দিলে ওপরের তলা দুটোর ভীড় দুর্বল হয়ে যাবে নিচের তলায় দিতে হবে একুশটা আর তিন তলায় ১৩টির বদলে তিনটি মাঝে সাতাশটিই থাক এতে পুরো কাঠামোটাই মজবুত দেওয়ালের উপর দাঁড়িয়ে থাকবে কমাতে হবে সাত তলার বদলে এখন করতে হবে পাঁচতলা একমাত্র তাহলি টিকবে মন্দির কাজ শুরুর প্রথম দিকে ছোটকা রাজবাড়িতেই থাকতেন তবে প্রকল্প যখন পুরোদমে চলতে লাগলো তখন দেখা গেল রোজকার কাজ শেষ করতে করতে সন্ধ্যে গড়িয়ে যাচ্ছে রাত বিড়েতে বন ভেঙে বারো মাইল পাড়ি দিয়ে রাজবাড়ি আসা সম্ভব না ছোটকাকে থাকার ব্যবস্থা করতে হলো মন্দির প্রাঙ্গণে মন্দিরের সামনে মাঠের মতো বিশাল এক খালি চাতাল এই চাতালি চালা বেঁধে মিস্ত্রি মজুর আর কারিগরেরা থাকে চাতালের ওপারে আদ্যিকালের মিনারের মতো পাথরের এক ভাঙা দালান পুরো কাঠামোটা কি অতিকায় অজগরের মতো পিচিয়ে ধরেছে বট অশ্বত্থের ছাই রাঙা ঝুড়ি আর ভিন কালো শেকড় এখানে সেখানে পাথর খসিয়ে প্রচণ্ড বড় বড় সব গর্ত বিশধর সাপ খোপের আড্ডা দিনের বেলাতেই ওখানে যায় না কেউ মহারাজ প্রাণনাথের আমল থেকেই নাকি আছে ওটা ওটাই নাকি মন্দির হওয়ার কথা ছিল বহুদূর থেকে মোষের গাড়িতে করে পাথর টেনে এনে শুরু হয়েছিল মন্দিরের কাজ তবে বেশি দূর এগোয়নি পাথর বয়ে খরচা মন্দির নির্মাণ ব্যয়ের দ্বিগুণ পাথরের মন্দির গড়তে হলে রাজ্য বেচতে হবে কি আর করা পাথর বাদ দিয়ে মন্দির তৈরি হলো পোড়ামাটির ফলক আর ইঁটের সমন্বয় তবে এখানেও খরচ বাঁচাতে হয়েছে এন তার পোড়ামাটির ফলক আর ইঁট খুলে আনতে হলো দিনাজপুর শহরেরই বহু পুরোনো অন্য একটি মন্দির থেকে পোড়ো মন্দিরটাকে জঙ্গল কেটে সাফসুত্র করালেন কাকা দেখা গেল নিচের তলায় দুটো ঘর মেঝে বড় বড় সব ফাটল একপাশে পাশে উঁচু ধাপলা সরু সিঁড়ি কোনো রকমে একজন চলতে পারে দোতলায় একটাই ঘর ঘুলঘুলি জাল না তাতে তবে ঘরটার অবস্থা একেবারে খারাপ না আগেকার দিনের কারিগর যতখানি পারা যায় মজবুত করেই বানিয়েছিল অসম্পূর্ণ পোড়ো মন্দিরই থাকতে লাগলেন কাকা সারাদিন কাজ দেখাশোনা করেন উড়িষ্যার কারিগরদের নিয়ে একসাথে খান রাতে মন্দিরে শোন ভোজনং যত্রতত্র সয়নং হট্ট মন্দির আগেকার দিনের পাথরের ভীম মোটা দেওয়ার হিমশীতল পরিবেশ এক ঘুমে রাত খাবার ভোরে উঠে রাইফেল হাতে বনের ভেতর বনমোড়ক কিংবা তিতির খুঁজতে যাওয়া অথবা পাশের ঢেপা নদী থেকে পাখি মেরে আনা গোল বাদল সাত দিন পর শুক্লা দ্বাদশীর দিন গভীর রাতে ঘুম থেকে উঠতে হল কাকাকে কারা যেন তার ঘুমন্ত শরীরের ওপর হুটোপুটি করছে মেঝের ওপরই বিছানা পেতে শুতেন কাকা ঘুম ভাঙতেই তার নাকে ভয়ানক চিমসে এক দুর্গন্ধ ছাপটা দিল বালিশের কাছেই পেট্রোম্যাক্স দেশলাই লাঠি রাইফেল এইসব সাজিয়ে রাখতেন কাকা ফিল্ডে থাকলে রেঞ্জারদের অভাবেই থাকতে হয় পেট্রোম্যাক্স চালতেই উজ্জ্বল আলোয় ভরে উঠল ঘর আলোতে চকচক করে উঠলো অগন্তি কুতকুতে নীল চোখ ধেড়ে ছুঁচুয়ে ঘর বোঝাই কিন্তু কিন্তু এই ছুঁচোর পাল এলো কোথেকে লাঠি হাতে উঠে দাঁড়াতেই হুড়মুড় করে সিঁড়ি ভেঙে পালাতে লাগলো ছুঁচো পেট্রোম্যাক্সি হাতে কাকাও পিছু নিলে নেমে এলেন নিচে। পাশাপাশি দুটো ঘরের একটার দেওয়ালের কাছে চার ইঞ্চি চড়া ফাটল যে কারণেই হোক চোখ এড়িয়ে গেছে কারিগরদের ফাটল দিয়ে সস্বর করে নেমে গেল ছোঁচোগুলো এই ছোঁচোর হাত থেকে উদ্ধার পেতে গেলে এদের বাসা ভাঙতে হবে আলো ফেলে ফাটলটা ভালো করে দেখলেন কাকা মনে হলো আলগা একটা পাথর দিয়ে আটকে রাখা হয়েছে ওটা লাঠির মাথা ঢুকি একটা চার দিতেই দুলে উঠল এইবার হাত ধরে ওপর দিকে টান দিতেই খুলে এলো পাথরের চার কিন্তু পাথরের টুকরোটা এত হালকা লাগছে কেন কাকা দেখলেন ওটা মোটেও কোনো পাথর না খুব পুরু চৌকো এক কাঠের টুকরো কিছুটা এবড়ো খেবড়ো আর কালো রঙের কারণে দেখতে লাগে পাথরের মতো গর্তের নিচে র্যাম্পের মতন ইঁটের টুকরোর ঢাল নেমে গেছে নিচে কি যে মনে হল কাকার পেট্রোম্যাক সাথে ঢাল নেমে গেলে। সকাল অব্দি অপেক্ষা করতে পারতে লোকজন নিয়ে দিনের বেলাতেও নামা যেত হয়তো কাকা ভেবেছিলেন আদিকালের মন্দির মাটির নিচে গোপন ফলটির লুকোনো ধনরত্ন থাকতে পারে शांतिपुर धुतीपुरी चप्पल रातारी शाल चाल भाजराजार धन खुजेवर पुरस्कार ধুতি চপ্পল আর পাঠার মোটকা গন্ধওয়ালা মাংস ছাড়া কপালে জুটবে না একটা করিও মহারাজের দাদার আমলে জং ধরা কিছু মেডেল আছে ভাগ্য ভালো হলে ওগুলোর একটা জুটলেও জুটতে পারে র্যাম্প পেয়ে ধীরে ধীরে নেমে গেলেন খাকা মেঝে ভর্তি চামচিকে বাদুরের বিষ্ঠায় প্রায় হাঁটু অব্দি ডুবে গেল ভাগ্য ভালো এখন রাত নিশাচর প্রাণীগুলো সব বাইরে তবে একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন কাকা ভীষণ ঠান্ডা ঘরটা হঠাৎ করে নিবু নিবু হয়ে এলো গায়ে কাটা দিল কাকার ভেতর উঠতে শুরু করল হাজার প্রজাপতি জলে ভরে এলো দুচোক ঝাপসা হলো দৃষ্টি অস্বাভাবিক ভয় থরথর করে কেঁপে উঠলো পুরো শরীর তবে তা ক্ষণিকের জন্য ঝুঁকি যত লাভ তত ঘরের মাঝখানে অগন্তি গজাল মারা ছোট ছোট খোপালা সিন্দুকের মতো পেল্লায় এক বাক্স যে কেউ সহজেই পারবে ওটার ভেতর গ্রাম বাংলায় আকছার অমন বাক্স তৈরি করা হয় কাঁসার বাসনপত্র ঘোড়া কলসি থেকে শুরু করে লেপ তোষক মায় চাদর বালিশ পর্যন্ত রাখা হয় কাকার চোখ চকচক করতে লাগলো চাক এতদিনে ভাগ্যের শিখে ছিঁড়ল তাহলে কাঠের ভারী সিন্দুকটার দিকে আংটার ভেতর ঢুকিয়ে চার দিতেই খসে পড়ল তালা এইবার ঢাকনা উঠানোর পালা কত ভারী কি জানে একা একা তোলা যাবে তো মেঝের উপর পেট্রোম্যাক্সটা রেখে দুহাতে ডালা ধরে গায়ের সবটুকু বল একসাথে করে টান মারলেন কাকা করকর আওয়াজ তুলে হাত দেড়ে উঁচু হলো ডালা নাকে লাগলো শ্বেত চন্দন আর করপুরের অপূর্ব সুগন্ধ তবে সেই সাথে কাকার মনে হলো যেন হিমালয়ের বুকে বরফে ভর্তি কোনো গুহার ঢাকনা সরিয়েছেন পুরো শরীর ঠান্ডা হয়ে গেল ভেতরে কি আছে দেখতে হলে আলো লাগবে মেঝের ওপর থেকে এক হাতে উঠিয়ে উঁচু করে ধরতে হবে পেট্রোম্যাক্স ওই কাজ করতে হলে লাঠির ঠেকনা দিয়ে আটকাতে হবে ডালা বহু কষ্টে এক কাকা। এরপর তুলে ধরলেন পেট্রোম্যাক্স ভেতরে ঘিয়ে রঙের সিল্কের পাঞ্জাবি আর শতচ্ছিন্ন ধুতির নিচে চিমশানো চামড়ার বিভৎস চেহারার এক লাশ যেন ইজিপ্টের মামি মিসকালো চামড়া সর্বস্ব হাত পায়েলো মেল মনে হচ্ছে কবর দেওয়ার পরও নড়াচড়া করেছে লাশটা পাঞ্জাবির মুখে সোনার বোতাম মাথায় সিল্কের পাগড়িতে মুখ চেনে বিশাল সাইজের সবুজ পান্না দর্কচা গলায় ঝুলছে বহুমূল্য নীলকান্তমণি বসানো সোনার হার লাশের কোমরের কাছে পেতলের উল্টানো ঘটি ছড়িয়ে পড়েছে ধাতব মুদ্রা হট করে হাত ঠুকিয়ে একটা মোহর তুলতে গেলেন কাকা শোনার কিনা দেখবেন দু আঙুলে যেই না চেপে ধরেছেন ঠিক তখনই ঘটলো তার জীবনের সব থেকে আজব ঘটনাটা লাশের হার দিলে হাত খপ করে চেপে ধরলো তার ডান কবচি এরকম অবস্থায় সহজাত প্রবৃত্তির বসে মানুষ যা করে কাকাও তাই করলেন তাকালেন লাশের মুখের দিকে ওটার চোখের দুমড়ানো মোচড়ানো পাতা সম্পূর্ণ খোলা ফাঁটার মতো থক থক করে চলছে দু মনি। ঘিমশানো ঠোঁটের ভেতর থেকে ঠেলে বেরিয়ে এসেছে খয়ে যাওয়া হলদে দাঁত কাকা স্পষ্ট শুনলেন খল খল হাসির শব্দ তারপর আর কিছু মনে নেই তার ইঁদুর বাঁদুরের বিষ্ঠাভর্তি মেঝের ওপর অজ্ঞান হয়ে পড়েছিলেন সারা রাত ভোরে জ্ঞান ফিরলে আস্তে আস্তে উঠে বসলেন এমন দুর্বল লাগলো মাথা ঘুরে পড়েই যাচ্ছিলেন পরনের ধুতি ইজের সব উধাও মনে পড়ল গত রাতের ঘটনা ডান হাতের দিকে তাকিয়ে দেখলেন কালশিটে পড়ে গেছে কবজির কাছটায় বুড়ো আঙুলে লটকে আছে সুলতানি আমলের সোনার মোহর মোহরের গায়ে চ্যাটচ্যাটে আঠার মতো কি একটা যেন ভালো করে খেয়াল করতেই দেখলেন কাঠালো জিনিসটা আসলে তারই গায়ের জমাট বাঁধা রক্ত কবজি বেয়ে ছুঁইয়ে পড়েছে পুরোপুরি খোলা সিন্দুকের ডালা বাক্সের ভেতর পড়ে আছে শতচ্ছিন্ন কালচে রঙের ধুতি ভেতরে লাশ মোহর হাড় এসব কিছুই নেই চিন্তায় পড়লেন কাকা এসব সিন্দুকের খবর জানাজানি হলে ঝামেলা হবে নিন্দুকের অভাব নেই দুনিয়ায় লোকে ভাববে একাই মেরে দিয়েছেন সব তার থেকে কাউকে কিছু না বলাই ভালো এখন থাক যেখানে যা যেমন ছিল ভাবলেন কাকা ওপরে উঠে পেট্রোম্যাক্স লাঠি মোহর এইসব রেখে ঢেঁপা নদীতে গেলেন স্নান করতে বালিয়ার আর কাঁকড় বেছানো নদীতে টলটলে জল আধ জলের নিচে এন তার চিংড়ি সামুক বেলে হঠাৎ করি কাকা টের পেলেন তার পায়ের তলায় মাছ পড়েছে এক হাতে উঠিয়ে দেখলেন প্রায় আটশের ওজনের সবুজ রঙের বেলে বরফ সাদা পেট এমন পরিষ্কার গা যে সিরদাঁড়ার পুরো কাটাটাই দেখা যাচ্ছে হালকা ভেজে রান্না করা বেলের ঝোল দারুণ উপাদেও খাবার মাছটা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন কাকা কি যে হল কপ্পর এক কামড় বসিয়ে দিলেন ওটার পিঠে আহ ভারী সার তো কাঁচা খেয়ে ফেললেন দুটো মাছটাই তবে স্নান সেরে পাড়ে উঠতেই বমি করে ভাসাল হর হড় করে বেরিয়ে এলো বিলের যত আঁশ পাখনা নাড়ি ভুঁড়ি কিছুটা ধাতস্থ হয়ে কাজে ফিললেন কাকা সারাদিন ম্যাচ ম্যাচ করতে লাগলো শরীর খেতে পারলেন না কিছুই মনে হল খাবারের এত নুন দিয়েছে কেন কিছু মুখে দিলেই মনে হচ্ছে বিষ এভাবে কাটল আরও তিন দিন রাতে ঘুম প্রায় হয়ই না সারা রাত খিদের জ্বালায় ছটফট করেন ভোরে বনমোরক মেরে এনে হালকা সেদ্ধ করে খান এ কাজটাও ঠাকুরকে দিয়ে গোপনে করাতে হয় জেনে ফেললে হাজারটা প্রশ্ন করবে লোকে ট্যাল ট্যালে ঝোলে তেল মশলা নুন ছাড়া মোড়ক রাধা হচ্ছে কিভাবে হলেও একটা লোক খায় কী করে ওই জিনিস কাকার খুব ইচ্ছে হয় মাঝে মাঝে কাঁচাই খেয়ে ফেলেন তবে আষ্টে গন্ধটা সহ্য হয় না বোনের ভেতর আতপোড়া করে খাওয়ার চেষ্টাও করেছে তবে এতে দেখা দিল আমাশা এর ওপর শুরু হলো নতুন আরেক যন্ত্রণা অসহ্য গরম লাগে সারাদিন ঘেমেনে একাকা রোদে গেলে মনে হয় চুলে যাচ্ছে শরীর চার দিনের দিন কি এক কাজে রাজবাড়ি যেতে হল তাঁকে কাকার অবস্থা দেখে মহারাজ হতবাক মহারাজ বললেন আপনার এই কি অবস্থা নাকবাবু হ্যাঁ কি হয়েছে শরীর তো একেবারে ভেঙে গেছে মনে হচ্ছে মহারাজ। কাজের যা চাপ দম ফেলার ফুসতি পাচ্ছি ও হো তো ভালো কথা নয় হ্যাঁ এক কাজ করুন আপনি বাড়ি থেকে ঘুরে আসুন একবার আগে সুস্থ হয়ে নিন তারপর কাজ এগিয়ে আছিস বাবু পঞ্চগড় যাবে হাতির পিঠে আওতা জুড়ে দে পঞ্চগড় পৌঁছতে পৌঁছতে বিকেল গড়িয়ে গেল হাতি থেকে নেমে বাড়ির দিকে এগিয়ে গেলেন কাকা হাতে মাটির হাড়িতে মাওয়া রসমালাই পান্তুয়া দেখলেন দরজা জালনা সব বন্ধ বাড়িতে যে কেউ আছে এ মনেই হচ্ছে না কড়া নেড়ে হাঁক ডাক শুরু করলেন কাকা হুই শুনে বাংলা থেকে দৌড়ে এলো চৌকিদার চোখ মুখ ফোলা নির্ঘাত দুপুরে ভাত ঘুমের ফল কাকা বললেন কি হল সুরেন বাসায় কেউ নেই নাকি হজুরা আপনি এইখানে এই সময় হ্যাঁ কি যাথা বকছিস এইখানে এই সময় আবার কি গাঁজা ধরেছিস নাকি আজকাল শোন কথাবার্তা সাবধানে বলবি এ বলে রাখলাম হজুর আপনি না পরশু দিন সন্ধ্যেবেলায় এলেন আরে দূর হত পশু পরশু আসবো কোথেকে আমি তো এলাম এখন তুই মাথাটা তো খারাপ সময় জ্ঞান গুলিয়ে খেয়েছিস ভগবানের দিব্যি হজুর যাহা বলছি সত্যি বলছি আমাকে পশু সন্ধ্যা একদিনের ছুটিও দিয়েছিলেন আপনি বললেন যা শুরেন একদিনের ছুটি তোর হলদি হাট থেকে ঘুরে মজা পাবি হলদি থেকে আজ দুপুরেই পৌঁছেছি বাংলোতে কু ডাক ডাকতে লাগলো ছোটকার মনে বাড়িতে ছোট বাচ্চা আর কাকিমা কেউ নেই কি অঘটন যে ঘটেছে ভগবানই জানেন মুখে বললেন নে তোর মাসিমাকে ডাক এখন শেষমেশ পেছনের খোলা খিড়কি দিয়ে বাড়িতে ঢুকে সদর দরজা খুলে দিল সুরেন শোবার ঘরে ঢুকে কাকা দেখলেন বিছানায় শুয়ে আছেন কাকিমা পাশে পাঁচ বছরের হিমালয় মোড়ে কাঠ এক বিন্দু রক্ত নেই কারো শরীরে কি যেন গলা টিপে মেরে রেখে গেছে দুজনকে টান টান বিছানায় ধস্তাধস্তির কোনো চিহ্নই নেই बोझाई आगंतुक के खुबी आपन जन भेवेल मृत स्त्री पुत्र दाह कर कल दिन दिन अवस्थार अवनति होते लग शुपर कह आगे तब होनार मुहरता एख के बार देखें हाथी नहीं नेड़े चेड़े देख ल আরবিতে কিসব লেখা ফার্সিও হতে পারে তবে জিল্লা আছে পয়সাটা ফুটে বেরোচ্ছে সোনালি রং ফেরত নিয়ে বালিশের নিচে তোষকের তলায় মোহরটা রেখে দিলেন দেখতে দেখতে কেটে গেল এক মাস এগিয়ে এলো ফাইনাল পরীক্ষার দিন সিট পড়লো ঢাকা কলেজে নারায়ণগঞ্জ থেকে আমরা জনাভিষেক ছাত্র গেলাম ঢাকা শহরে ফাইনাল পরীক্ষা দিতে সাথে গেলেন ফিজিক্যাল ট্রেনিং এর মলিন কুমার মিত্র স্যার পরীক্ষা চলছে এরই ভেতর একদিন বাবা এলেন দেখা করতে বললেন এখন তখন অবস্থা। মা গেছেন মৃতকে নিয়ে বিক্রমপুর বাপের বাড়ি পথে সেখানে একবার যেতে হবে ছোটকা বাড়িতে একাই থাকবে ধুনাই দোকানের দেখাশোনা করবে পর পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিরাট এক ধাক্কা খেলাম ছোটকা কাউকে কিছু না বলে কোথায় একটা চলে গেছেন দোকান থেকে রাত নটার সময় বাড়ি ফিরে ধূনাই দেখে ছোটকা নেই অনেক খুঁজেও আর পাওয়া যায়নি তাকে পাশে আমার পরীক্ষার ক্ষতি হয় এজন্য কিছুই জানানো হয়নি আমাকে একজন অসুস্থ মানুষ যে রাতের বেলা ভয় ঘর থেকে বার হয় না সে একা একা যাবে কোথায় এর অহস্যের সমাধান করবেই বা পরীক্ষার ফল বেরোতো এখনও তিন মাস বাকি গোবিন্দ মদনেরা সারাদিন তার আড্ডা দিচ্ছে বিকেলে ফুটবল ভবতোষ গেছে কলকাতায় বেড়াতে এদিকে আমার সময় কাটে না আড্ডাকে মনে হয় নিষ্প্রাণ ফুটবলে মন নেই কী করি কি করি শেষমেশ মাথায় এক বুদ্ধি খেলল আচ্ছা কাকার খোঁজ করলে কেমন হয় কিন্তু মনে করলেই তো আর হবে না বাবার অনুমতি লাগবে টাকা পয়সারও ব্যাপার আছে কত দূর যেতে হয় কে জানে কাকাকে খুঁজতে হলে দিনাজপুর যাওয়াই বাঞ্ছনীয় কেন যেন মনে হয় গেলে ওখানেই যাবেন মার কাছে কথাটা পারলাম একদিন শুনেই সঙ্গে সঙ্গে নাকচ করে দিলেন মা বললেন টুকু ছেলে তুই কোথায় কোন দিনাজপুর ফিনাজপুর ওখানে কোথায় যাবি কার কাছে গিয়ে উঠবি জানা নেই শোনা নেই পথে পথে ঘুরে মরবি ফাঁসুরের ডাকাত আর গাঁট কাটাতে দেশ বোঝাই যদি একবার বুঝতে পারে তোর কাছে টাকা আছে আর একা একা ঘুরতে বেরিয়েছিস তাহলে আর দেখতে হবে না জীবনেও মত দেবে না তোর বাবা উল্টে রেগে পাড়া মাথায় তুলবেন থাক বাবা যেখানে আছিস কপাল থাকলে পাঠিয়েছে চিনি চম্পা কলা আর দুধ মাখিয়ে দুমুটো খেয়ে এখন ব্যাস ছোটকাকে খুঁজতে যাওয়ার পুঁড়ি অঙ্কুরেই বিনাশ নদীর পার বাজার পাবলিক লাইব্রেরিতে ঘুর ঘুর করে কেটে গেল আরও এক মাস শুরু হলো চৈত্র মাসের প্রচণ্ড গরম রাস্তা দুপাশের খাল নালা শুকিয়ে খটখটে কলেরা বসন্তে উজার হতে লাগল জনপদ বাইরে ঘোরাঘুরি প্রায় বন্ধ বললেই চলে একদিন বিকেলে ঘন কালো মেঘে ছেয়ে গেল আকাশ সোঁসো বাতাসে উঠতে লাগল রাজ্যের যত মরা পাতা আর ধুলোবালি। বন্ধ করতে হল ঘরের সব জানা দরজা রাতে শুরু হল মুষলধারে বৃষ্টি আকাশ জুড়ে ঝলসাতে লাগলো বাঁকা বিদ্যুৎ কোনো রকমে খাওয়া সেরে সকাল সকাল শুয়ে পড়লাম বাড়ির সবাই গভীর রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল স্পষ্ট শুনতে পেলাম বন্ধ জাননার উপাস থেকে খ্যান খ্যানে গলায় কে যেন ডাকছে আরে আরে এ তো ছোটকার গলা ধর্মর করে বিছানা থেকে উঠে দরজা খোলে বাইরে এলাম বাড়ির বারান্দার নিচে কামিনী গাছটার পাশে দাঁড়িয়ে সাদা থান পড়া এক আপছায়া মূর্তি লিক কালো কালো অস্পষ্ট হাত পা ছায়া ছায়া মুখ এমন পাতলা দেহ মনে হলো হাওয়ায় ভাসছে ওটা তখনও টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বললাম ছোটকা ঠিক তখনই বাঁকা বিদ্যুতে জ্বলে উঠল চরাচর ঢেল এক ঝলক ভেজা বাতাস আর সেই সাথে মিলিয়ে গেল ছায়ামূর্তি তবে তার আগে মাত্র এক মুহূর্তের জন্য ছোটকার মুখটা দেখতে পেলাম আমি চেহারা দেখে দলে উঠল পায়ের নিচের পৃথিবী মুখ তো নয় যেন জীবন্ত কঙ্কাল কোনো চামড়া নেই হাড়ের সাথে এখানে সেখানে আছে গর্তগুলোতে ওখানে এখন দগ দগে খায় ভরা লাল মাংস পিণ্ড অদৃশ্য কপালের অর্ধেক আর মাথার ঘুলে আকাশে বাতাসে ভাসতে লাগলো অনাদিকালের বিরহবেদনা। সারা রাত কাটল ঘরে বাইরে করে বারবার মনে পড়তে লাগল ছোটকার তৃপ্তি করে মাংসের ছোল খাওয়া ফ্যাকাশে মুখ জল জলে চোখ ভোরে শীতলক্ষা নদীর ধারে দাঁড়িয়ে সূর্য ওঠা দেখতে দেখতে সিদ্ধান্ত নিয়ে ফেললাম বাড়ি থেকে পালিয়ে ছোটকার খোঁজে দিনাজপুর যাব এখন সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো টাকা বাড়ি ফিরে তোষকুলটে দেখলাম সোনার মোহরটা দিব্বি শুয়ে আছে এখনও তবে ওটা বেচা যাবে না ঝামেলা হতে পারে তা তাছাড়া ছোটকার শেষ স্মৃতি বহুদিন ধরে ঢাউস মাটির ভাঁড়ে টাকা পয়সা জমাচ্ছে মিতু পালাপার পাড় বনে বাড়িতে আত্মীয় স্বজন এলে ওর হাতে কিছু পরে লোপাট করতে হবে ভাঁড়টা তারপর কাউকে কিছু না জানিয়ে বেরিয়ে যেতে হবে বাড়ি থেকে দুপুর বারোটার দিকে মা যখন রান্নাঘরে ব্যস্ত মিতু স্কুলে ঠিক তখনই টাকা পয়সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তবে বার হওয়ার আগে সাদা কাগজে লিখলাম প্রিয় মিতু ছোটকার খুঁজে বের হচ্ছি আমি তোর ভাঁড় ভেঙে বারো টাকা আটানা আনা পেয়েছি কষ্টবাস না বোন ঘুরে এসে সব ফেরত দেব বিশ্বাস কর আমার কাছে টাকা থাকলে এই কাজ কখনোই করতাম না এই চিঠির সাথে সোনার একটা মোহর পাবি ছোটকার একমাত্র স্মৃতি প্রাণে ধরে মেচতে পারলাম না রে যদি পারতাম তোর ভাঁড় ভাঙার দরকার হতো না এখন এটা রাখ তোর কাছে যদি ফিরতে না পারি ভাঙিয়ে নিস বাবা মাকে সব কথা বুঝিয়ে বলিস আমার যেন ডাকছে ছোটকা কিছু না করে বসে থাকলে আমার সহ্য হবে না আমার যাওয়ার সময় হল চলি ইতি তোর চোর ভাই সোন পুনশ্চপ বাবা জিজ্ঞেস করলে বলবি আমি দিনাজপুরের দিকে গেছি ছোটকার খোঁজ ওখানেই বাবা বলে আমার বিশ্বাস ছোটো কাপড়ের পুঁটলিতে ধুতি গামছা গেঞ্জি পাঞ্জাবি মুখ ধোয়া সরঞ্জাম ইত্যাদি ভরে স্টিমার ঘাটে গিয়ে উঠলাম নারায়ণগঞ্জ থেকে উত্তর দক্ষিণ দুদিকেই স্টিমার যায় উত্তরে গোয়ালন্দ দক্ষিণে চাঁদপুর দুপুর একটায় গোয়ালন্দের স্টিমার ধরে এক কোনায় লুকিয়ে থাকলাম আগে বন্দর থেকে বার হোক স্টিমার তারপর আত্মপ্রকাশ করব। এটা লোকাল ধরনের স্টিমার দুদিক ঢালু ডেকের পুরোটা জুড়ে লোহার খুঁটির ওপর স্টিলশিটের ছাড় ডেকের অর্ধেকটা মালপত্রে বোঝাই শুধু যাত্রীবাহী স্টিমারগুলোই সকালের দিকে ছেড়ে যায় ঘন্টাখানেক পর সিটি বাজিয়ে বন্দর ছাড়লো এমপি পদ্মা স্টিমারে ভাত খাওয়ার অনেক নাম শুনেছি ইলিশ মাছের ঝোল চিতলের পেটি সাথে ডাল ভাজা ফ্রি ভরপেট খেয়ে ডেকের একেবারে নাকের কাছে এসে বসলাম হু হু হাওয়া দিগন্ত জোড়া সবুজে খেরা রূপলি প্রান্তর আহ কি শান্তি একটু পরেই ঘুমে চোখ বুঝে এলো ঘুম যখন ভাঙল বিকেল গড়িয়ে গেছে ধর্মর করে উঠে বসতে ইচ্ছেদ করে উঠল বুক ঘুমের ভেতর পকেটমার টাকা লোপাট করে দেয়নি তো আবার হাতরে হাতরে দেখলাম কোমরে বাঁধা ঘুন্সির নিচে টাকার ছোট্ট থলিটা এখনও আছে কিনা। আছে হুফ বাবা ভূস করে দম ছাড়লাম এরকম অসাবধান হলে টেকা মুশকিল হবে ভাগ্য ভালো দিনের বেলা ছিল রাতে অসাবধানী যাত্রী সর্বস্ব কেড়ে নিয়ে স্টিমার থেকে নদীর জলে ফেলে দেওয়ার এনতার ইতিহাস আছে নদীর জলও বাতাসে ঘন ঘন খিদে পায় সন্ধ্যের সময় চমচম দিয়ে টক দইয়া চিঁড়ে খেলাম ভোরবেলা গোয়ালন্দ পৌঁছল স্টিমার এখান থেকে যেতে হবে উত্তরে সিরাজগঞ্জের বাহাদুরাবাদ ঘাটে স্টিমার বদলাতে হল দুবারই উজান ঠেলে যাওয়া এইবার যাত্রীবাহী স্টিমার পেলাম গোয়ালন্দ মেলে কলকাতা থেকে আসা যাত্রী বেশি সন্ধে নাগাদ পৌঁছে গেলাম বাহাদুরাবাদ ঘাটে এখন ট্রেনে ঈশ্বরদী হয়ে নওগাঁ তারপর পার্বতীপুরে ট্রেন বদলে চিরির বন্দর ছুঁয়ে দিনাজপুর লম্বা রাস্তা দুবার বদলাতে হবে ট্রেন ঈশ্বরদীতে একবার পার্বতীপুরে আরেকবার বদলি ট্রেনের জন্য দু ঘন্টা অপেক্ষা করতে হল ঈশ্বরদী জাংশনে নাম করা জায়গা কিছুদিন আগেই পাখিতে হার্ডিন্স ব্রিজ হয়েছে পুরো এক মাইল লম্বা বাংলার ইতিহাসে এত বড় দক্ষযোগ্য আর কখনো হয়নি ব্রিজ দেখলে নাকি বিশ্বাসী হতে চায় না ওটা মানুষের তৈরি অবিনাশী পদ্মার বুকে সারি সারি মোটা ধানের গোলার মতো ইয়া উঁচু পিলারের ওপর গগনচুম্বী পিঠ বাঁকা ইস্পাতের কাঠামো একেবারে ওপরে উঠে কারিগরেরা যখন সেতু রং করে দেখে মনে হয় বাবুই পাখি পাঁচ বছর লেগেছিল ব্রিজ তৈরি হতে সরাসরি রেলপথে দক্ষিণবঙ্গের সাথে যুক্ত হল উত্তরবঙ্গ দিনাজপুর স্টেশনে যখন নামলাম তখন বিকেলের মরা রোদ দুদিন পেরিয়ে গেছে বাড়ি থেকে বেরিয়েছি কাছে আছে সাড়ে সাত টাকা কোথায় যাবো কার কাছে উঠবো কিছুই জানি না স্টেশনে বসে কি করবো ভাবছি এমন সময় মাঝবয়সী ফর্সা গোলগাল এক ভদ্রমহিলা এগিয়ে এলেন আমার দিকে পরনে কবজি পর্যন্ত ঘটি হাতা ছোট কলার ঘাট হয়ে আসছি তোমার মতো বয়সের আর কাউকে দেখেছো অনেক ভিড় ছিল খেয়াল করিনি কি ব্যাপার একটু বলা যাবে কলকাতা থেকে এই ট্রেনেই আমার ছোট ভাইয়ের আসার কথা স্টেশনে নিতে এসছি তাকে দেখি আর একটু অপেক্ষা করে লালমনির হাট থেকে আমি আর ভদ্রমহিলা চুপচাপ অপেক্ষা করতে লাগলাম রেল লাইনের ওপারে কৃষ্ণচূড়া গাছের শাড়ি তারপর সবুজ লম্বা এক জমি পেরিয়ে টল জলের নীলজ পুকুরের পারে টানা বারান্দাওয়ালা লাল ইঁটের দালান বিকেলের পরন্ত আলোয় কি যে সুন্দর লাগছে দেখতে কোথায় যাবো কি করবো সব ভুলে গেলাম হা করে তাকিয়ে সামনের দৃশ্য দেখতে লাগলাম হুঁস ফিরল ট্রেনের হুইসেলে এঞ্জিনের ধস ধস কুলির হাঁকাহাঁকি যাত্রী ব্যস্ততা সব শেষ হয়ে এলো এক সময় দেখলাম কুলির মাথায় হোল্ডাল চাপিয়ে ধোপদুরস্ত পোশাক করা কেতাদুরস্ত এক যুবক যাকে চল এখন বাসায় চল সাথে নিয়ে রওনা হই আবারও ঘুরে দাঁড়ালেন জিতুর দিদি বললেন আরে যা ভুললেই গেছি এই যে বাবা তোমাকে তো কেউ নিতে আসেনি মনে হয় কোথায় যাবে বলো আমাদের সাথে আপাতত তারপর সব কেমন তোমার নামটা বলো তো বাবা আর দেশি কোথায় আমার নাম সমরেশ নাগ নারায়ণগঞ্জে আমাদের বাড়ি এ কেই বলে ভাগ্য কে বলে অলৌকিক কর্মকাণ্ড খটা বন্ধ হয়ে গেছে ল্যান্ডো গাড়ি গিয়ে থামলো দিনাজপুর ব্যাপটিস্ট চার্চের কাছে একটা লাল দালানে ফুলের বাগান পেরিয়ে চমৎকার টানা বারান্দা আর সাদা খিলানোয়ালা ছিমছাম দোতলা বাড়ি পাশেই বিখ্যাত গোড়া শহীদ ঈদগার সবুজ খোলা মাঠ এরা খ্রিশ্চান ভদ্রমহিলা নাম তপতি গোমেজ স্বামী শুভ গোমেশ দিনাজপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ভদ্রমহিলা বললেন জিতু শু তোমরা সব কাপড় চোপড় ছেড়ে স্নান করে ডাইনিং হলে খাবার খেতে এসো তপতি আমার অবস্থা দেখে বললেন তুমি বরং সকাল সকাল শুয়ে পড় হ্যাঁ কাল কথা হবে পরদিন সকালে খাবার টেবিলে বসে ছোটকার নিরুদ্দেশের কথা বললাম মানে রেখে ঢেকে যতখানি বলা যায় আর কি রোববার হওয়ায় দশটার ভেতরেই বাড়ির প্রায় সবাই প্রার্থনা করতে গেল কাছেই প্রায় দেড়শো বছরের পুরনো দিনাজপুর ব্যাপটিস্ট চার্চ আমি বেরোলাম শহরটা ঘুরে দেখতে বাইরে থেকে হলেও মহারাজ গিরিজানাথের প্রাসাদটা একবার দেখা দরকার ছিনছাম নিরিবিলি শহর এখানে সেখানে আদিকালের বিল্ডিং সরু সরু রাস্তার দূরিকে দোতলা দালানের নিচে বারোয়াড়ি মোকাম ঘুরতে ঘুরতে শহর থেকে বেশ কিছুটা দূরে বহু পুরনো গোল গম্বুজের মতো তিনতলা একটা ভবন দেখলাম সবুজ ঘাসে ছাওয়া ঢিবির ওপর পোড়া ইঁটের তৈরি ছাদ ধসে গেছে দেখতে কিছুটা রোমান অ্যামফিথিয়েটারের মতো ভেতরে ঢোকার একটাই পথ সিঁড়ি ভেঙে উঠতে হবে সামনে পেছনে বড় বড় গাছের অপূর্ব সমাহার কে বানিয়েছিল এই বিল্ডিং আর কেনই বা তৈরি হয়েছিল সেইটা আর জানার উপায় নেই এখন বেশি দূর এগোতে পারলাম না নতুন জায়গা রাস্তা হারিয়ে ফেললে আরেক বিপদ হবে তাকে ঘিরে ম্যাজিস্ট্রেট পরিবার ছাড়াও আরও দুটো দম্পতি খ্রিশ্চানদের বেঁচে থাকা স্টাইলই আলাদা ড্রয়িং রুম বাঁহাতে রেখে নিজের কামড়ায় ফিরছিলাম তপতি ডাকলেন এই যে সোম কোথায় কোথায় ঘুরলে এসো ফাদারের সাথে পরিচয় ইনি ফাদার রোকো করিয়া থেকে এসেছেন খুব বিখ্যাত মানুষ ফাদার এ হচ্ছে নারায়ণগঞ্জ থেকে এসছে আমাদের অতিথি হাত জড়ো করে নমস্কার করলাম ঝকঝকে নীল চোখ মেলে আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন ফাদার মৃদু হেসে বাংলায় বললেন ভালো তো ব্যাস এইটুকুই আবারও আলোচনায় মন দিলেন ফাদার আমি স্নানের কথা বলে ফিরলাম নিজের কামড়ায় দুপুর দুটোর দিকে রূপলি ট্রেতে আমার ঘরেই খাবার নিয়ে এলো দনু মিয়া পরিবারের সবাই ফাদারকে নিয়ে খেতে বসেছি ডাইনিং টেবিলে সম্ভবত ওয়াইনের সাথে গো খাওয়া হচ্ছে শুয়োরের মাংস থাকতে পারে এই কারণেই আমাকে আলাদা করে খেতে দেওয়া ফাদারের সামনে আমার খেতে লজ্জা লাগবে বাড়িওয়ালি এটাও ভেবে থাকতে পারেন যা হোক खावा शुभ भाव समय भारत प्राय त्रिश बचर हल तुम्हें देखे अद्भुत अनुभूति आगे कखनी तुम्हारे সমস্যা আছে তপতি বলল কাকাকে খুঁজতে এসেছো তো সঙ্গে আর কেউ এলেন না কেন তোমার বাবা কিংবা বড় কেউ কি হয়েছে আমায় বলবে যদি প্রয়োজন হয় আমি সাহায্য করতে চাই ফাদারের কথা শুনে তার উপর ভক্তি এসে গেল মনে হলো খুব জ্ঞানী আর দারুণ দয়ালু এই লোক একেবারে গোড়া থেকে এ পর্যন্ত যা যা ঘটেছে সব খুলে বললাম তাকে সাদা কাপে চা খেতে মন দিয়ে সব শুনলেনের শাল গজানির বনের পাশে এক দুর্দান্ত পরিবেশ বাতাসে আর্দ্রতা কম ঠান্ডা বহাওয়া। কিছু কিছু জায়গা থাকে ঈশ্বরের আশীর্বাদ পুষ্ট এ বহু আগে থেকেই মন্দির মসজিদ বানানো শুরু হয় ওখানটায় আমার ইচ্ছে ছিল রাজা প্রাণনাথের তৈরি কান্ত ভাঙা মন্দিরটা সংস্কার করে একটা বানাবো। এই মর্মে বিষপকে দিয়ে রাজশাহী বিভাগীয় কালেক্টর কে একটা চিঠিও লিখেছিলাম প্রতিবেদন শেষ এই চিঠি এলো দিনাজপুর জেলা কালেক্টরেটে সব ভূমি অফিসেই বড় বড় জমিদারদের লোক থাকে জমি সুন্দরপুরের মন্দির ইংরেজ সরকার অধিগ্রহণ করতে যাচ্ছে এই খবর পৌঁছলো কানে। মোটা নাথের টাকা ঘুষ দিয়ে প্রতিবেদন তৈরি দিলেন মহারাজ। নানান জায়গা থেকে কারিগর এনে তাড়াহুড়ো করে শুরু করলেন মন্দির সংস্কারের কাজ এখন বুঝতে পারছি তোমার কাকাকে ডেকে কেন এই দায়িত্ব দিয়েছিলেন জমিদার বাবু আসল কাজ বোঝালো খুঁজে আনার সময় दारूण भाव आकृष्ट करुप्तुगर कपाली जक्षिणी मंदिर आज एक अद्भुत क्षमता এর পুজো করে সিদ্ধি লাভ করলে সূক্ষ্ম শরীরে হাজার মাইল পাড়ি দিয়ে যে কোনো জায়গায় যাওয়া সম্ভব কলকাতায় পড়ে আছে শরীর বহুদূরে রক্ত মাংসের শরীর বহু দূরে এইখানেই শেষ নয় সাধনার উচ্চ মার্গে পৌঁছতে পারলে সশরীরেই যেখানে ঘুষি যাওয়া সম্ভব বহু যুগ আগে তৈরি হয়েছিল কাপালিনী মন্দির এরপর পেরিয়ে গেল হাজার বছরেরও বেশি বাংলায় শুরু হলো মামলুক শাসন মামলুকরা ছিল দাস শ্রেণীর লোক অশিক্ষিত আর ধরনের একজন হলে তাকে মেরে রাজা হতে অসুবিধা এই ডামাডোলে চোদ্দশো সালের গোড়ার দিকে মাত্র এক বছরের জন্য আর এক মহা মহাপ্রতাপশালী হিন্দু জমিদার পুরো বাংলা স্বাধীন রাজা হয়েছিল পান্ডুয়া মালদা জেলায় তুমি জানো দিনাজপুর থেকে প্রায় ষাট মাইল দূরে এই রাজার নাম ছিল গণেশ সেই পালামল থেকে জমিদারি করে চারশো বছরে ভীষণ শক্তিশালী হয়ে ওঠে গণেশের পরিবার সেই সাথে আকাশচুম্বী হয়ে গেল তাদের উচ্চাকাঙ্ক্ষা তখন বাংলা শাসন করছেন সুলতান সিহাবুদ্দিন বেজিস শাহ গণেশ হয়ে উঠলো এই সিহাবুদ্দিনের ডানহাত জিয়াবুদ্দিনকে উত্তরবঙ্গে নিমন্তন্ন করে ডেকে এনে রাতের আঁধারে সরিয়ে দিল দুনিয়া থেকে সুলতানের রুদিন নাজিরকে দিয়ে বলালো সন্ন্যাস রোগে ঘুমের মারা সুলতান। আসলে তাকে মারা হয়েছিল মদের ভেতর বিষ বিষে যাই হোক মারা গেলে গণেশ হলো পূর্ব পশ্চিম দুই বাংলারই দণ্ডমুণ্ডের কর্তা সেই সাথে সম্পূর্ণ বদলে গেল তার আচরণ মুসলমানদের সে এখন সহ্যই করতে পারে না মারাঠি গুপ্ত ঘাতক লাগিয়ে মেরে সাফ করতে লাগলো সেনাপতি থেকে শুরু করে সুফি সাধক পর্যন্ত যেসব সুফি সাধক তখনও বেঁচে ছিল তারা অযোধ্যা নবাব ইব্রাহিম শাহ কাছে চিঠি পাঠালো রাজা গণেশের অত্যাচার সীমা ছাড়িয়েছে পরিত্রাণ চাই বিপুল সৈন্য নিয়ে গিয়েছিল ইব্রাহিম শাহ যুদ্ধ এড়িয়ে গেল ধূর্ত গণেশ ছেলেকে মুসলমান বানিয়ে সন্ধি চুক্তি সই করল বাংলার সুলতান হল তার বড় ছেলে বারো বছর আবারও শাসক হয়ে বসল সে তবে এই অবস্থা বেশি দিন টেকে নিহস কারণে গণেশের সেনাপতিরা ভীষণ নাখশ হলো তার উপরে মন্দিরের ভেতরি জীবন্ত কবর দিয়ে দিল তাকে পরিত্যক্ত হল মন্দির এরপর পেরিয়ে গেছে তিনশো বছর মহারাজা গিরিজা নাথের প্রহ রাজা প্রাণনাথ স্বপ্নে আদিষ্ট হয়ে ওখানেই রাধাকৃষ্ণ মন্দির বানাতে শুরু করেন তাও আজ থেকে দুশো বছর আগের কথা তোমার কাকা যে পাথুরে ভবনে ছিলেন ওখানেই ছিল আদিকালের কাপালিনী চক্ষিণী সাধন পরে সেখানেই জীবন্ত অবস্থায় গণেশকে কবর দেওয়া হয় ओ स्पटे प्राणनाथ मंदिर करते गला उठा उजाड़ जाए शत शत लोक पर शास्त्रीय ब्राह्मण दें देश गज दूर नतून धारणा तुम क्या गणेश सब आधारे डाला खुले मुक्त करानुषे रक्त नहीं बेचे थके भीषण निष्ठुर और प्रतिहिंसा परायण प्रशिक्षण शेषे मैं शेखान पढ़ान लक्षण गुण विचार कर मानु सम्पर्क धारणा कि भाव तैयारी धारणा तैरी करते দেখেই মনে হয়েছে অভিজপ্ত কোন কিছু হা করেছিলাম কিভাবে খুব পরিচিত একজন মহানিস্বরের বিরুদ্ধে চূড়ান্ত করেছিল কুখ্যাত শাসক জঘন্য অপবিত্র করেছিল সাতশো বছরের পবিত্র গির্জা পালপেটে দাঁড়িয়ে সরাসরি চ্যালেঞ্জ করেছিল ঈশ্বরকে আশ্রয় নিয়েছিল অস্বাভাবিক নিষ্ঠুরতার এর প্রাসাদে ঢুকতে হলে এক মাইল পথ পাড়ি দিয়ে তারপর ঢুকতে হয় এই এক মাইলের প্রতি বিশ ফুটে ফুলে ছড়ানো মানুষ ঝুলতো এই জন্যই জন্য নাম হয়েছিল সামান্যতম অপরাধে হাত পা কেটে ফাঁসি দেওয়া হতো প্রত্যেক শহরে যত লোক বাস করতো তার চেয়ে ঢের বেশি ছিল রাস্তার মোড়ে মোড়ে ফাঁসি কাঠ থেকে ঝোলা লাশের সংখ্যা শয়তানের সাথে সক্ষতা করতে হলে এ থেকে বেশি আর কি চাই গণেশ যা করেছে তা ড্রাকুলার মতোই প্রায় তবে আশ্চর্যের বিষয় কি জানো এই দুজন প্রায় একই সময় কার্পেথিয়ান পর্বতের এক দুর্গম এলাকায় সভ্যতার আদি লগ্ন থেকে শয়তানের এক পাঠশালা আছে সমস্ত জ্ঞানের নাম ধারণা করা হয় সেখান থেকে আর গণেশের জ্ঞান জুগিয়েছিল যক্ষিণী আর তা পূজারি এখন কি করবে বলে ভাবছ যতদূর বুঝতে পারছি ছোটকার বেঁচে নেই এত এতদূর যখন এলাম সুন্দরপুর আর পঞ্চগড় এই দুটো জায়গা দেখে যেতে চাই হুম বেশ তো তুমি চলে যাও আমি সাথে লোক দিচ্ছি পরিবহনের ব্যবস্থাও হবে। একবার হলে হতে পারো। পরদিন অর্থাৎ সোমবার এক সাঁওতালের সাথে দুই ঘোড়ায় টানা টমটমে ছড়ে রওনা হলাম মাঝ বয়সে পড়ালেখা জানা লোক নাম কলিয়ান হরাম দুপুরের আগেই সুন্দরপুর পৌঁছে গেলাম বিরাট দক্ষযোগ্য শত শত মজুর আর কারিগরের ধন্ধুমা মন্দিরের উল্টো দিকের যে পৌড়ো ভবনে কাকা ছিলেন ঘুরে দেখলাম সেটা সব কিছু ঝকঝকে ত্বকতকে এখানে যে এত কীর্তি হয়েছে বোঝাই যায় না তবে ফাঁকাই পড়ে আছে ওটা নতুন সাইট ম্যানেজার মন্দিরের পেছনে টিন টিনশেডে থাকে সঙ্গে লাগোয়া বাথরুম ছোটকার কথা একজন দুজনকে জিজ্ঞেস করলাম এড়িয়ে গেল সবাই যেন তার অস্তিত্বই ছিল না কোনো কালে। তপতিমাসি সাথে খাবার দিয়েছিলেন কলিয়ান হরম আর কোচোয়ানকে নিয়ে শালগাছের তলায় বসে দুপুরের খাওয়া সারলাম এরপর রওনা হলাম পঞ্চগড়ের পথে সন্ধ্যের মুখোমুখি পৌঁছে গেলাম গিরিজানাথের বাংলোয় আরও আগেই পৌঁছানো যেত কলিয়ানের কথা মতো রাস্তায় বিশ্রাম দিতে হয়েছে ঘোড়াগুলোকে খাওয়াতে হয়েছে দানা পানি কোমর সমান উঁচু পাঁচিল দিয়ে ঘেরা কম্পাউন্ড আম লিচু আর কৃষ্ণচূড়া গাছের ছড়াছড়ি লোহার গড়ার দেওয়া গেট পেরিয়ে লাল মোড়াম বাঁধানো পথ সোজা চলে গেছে বাংলোর গাড়ি বারান্দা অবধি হাতের বাঁ দিকে আউট অন্ধকারে মৈনাক পর্বত চওড়া সিঁড়ি ভেঙে বাংলোর সাদা রেলিংঘেরা বারান্দা পেরোলেই বৃত্তচাপের মতো বসার ঘর খড়খড়ি লাগানো সবুজ রঙের হাফ ডজন এক মানুষ সমান লম্বা জানলা একদম সামনে দেওয়ালের গায়ে দুই পাল্লার পনেরো ফুট দরজা সব দরজা জানলা খোলা উজ্জ্বল আলোর পেট্রোম্যাক্স চলছে ভেতরে নীল আলোয় ভেসে যাচ্ছে চরাচর খোলা গেট পেট্রোম্যাক্সের আলো এসব দেখে অবাকই হলাম মহারাজ কি বাংলোয় এসেছেন কলিয়ার হরাম বলল বাবু আপনি একাই হেঁটে ভিতরে যান হয়তো মহারাজ আছেন ওখানে তার অনুমতি না নিয়ে গাড়ি ঢোকানো ঠিক হবে না টম থেকে নেমে হেঁটে বারান্দা এলাম চারিদিক মরুভূমির মতো নীরব একটা ঝিঁচিও ডাকছে না দরজার পর্দা ঠেলে পা রাখলাম তাজা যুবক পাট করে আঁচড়ানো কুচকুচে কালো চুল ঠোঁটের উপর বেজির লেজের মতো লকলকে লকে চোখ মুখ থেকে ফেটে হচ্ছে শক্তির দুটি অবাক হয়ে বললাম ছোটকা ছোট ছোটকা তুমি একেবারে প্ল্যান মতো সবকিছু হয়েছে কি বলতো পথি ফাদার আপনার বুদ্ধির তারিফ না করে পারছি না আপনি আসলে মনে হয়েছিল আষাঢ় গপ্প শুনছি কত জায়গায় যে লোক লাগিয়েছেন হ্যাঁ আমাকে পাঠিয়েছেন রেল স্টেশনে জিতুকেও লটবহন নিয়ে অপেক্ষা করতে হয়েছে ওয়েটিং রুমে তবে হ্যাঁ হয় বিনোদ বিহারীকে সময় মতো তার করে চেহারা পোশাকের কি ভালো বর্ণনায় না ঈশ্বর দি জাংশনে সমুকে সহজেই খুঁজে পেয়েছিল জিতু শুরু থেকে বিনোদ বিহারী আসতে চেয়েছিল সমুর পিছু পিছু কিন্তু আপনার শুধু এক কথা সমরেশের মনে সন্দেহ হয় এমন কিছুই করা যাবে না ঈশ্বর দি থেকে জিতুর তার পাওয়ার পরও এক খোঁজখোঁজ করছিল মনের ভেতরটা সময় মতো পাওয়া যাবে তো সুমুখে তবে হ্যাঁ শেষ যার সব ভালো তার ঠিক বলিনি আর করা গণেশ এখন তুষার নাগের দেহ ধারণ করেছে বউ আর বাচ্চাটাকে চুষে খেয়ে কদিন বেশ গায়ে গতরা হয়েছিল কিন্তু তারপরেই আবার দুর্বল হয়ে পড়লো আরো শক্তি চাই চাই তুষার নাগের ওদিকে পঞ্চগড় ছেড়ে সে কোথাও যাবে না কম ঝামেলা বলি রক্ত খাওয়ার লোকের চুষে গা উজাড় করে সাঁওতালদের খা কে মানা করেছে তোকে কিন্তু না তুষার নাগের সাথে রক্তের সম্পর্ক আছে এমন জোয়ান মরদ কাউকে চাই পুরো সামর্থ্য ফিরে পেলে প্রথমেই ধরবে জানাতকে। জমিদারটাকে মুঠোয় তারপর দেখা যাবে কত ধান খেলা লোকটা টাকা লোভ ছিল খুব যেভাবে বলেছি করেছে তবে বউ ছেলের মৃত্যুতে বেশ কষ্ট পেয়েছিল বেচারা বুঝতেই পারেনি ঘটনা এত দূর করাতে পারে গণেশকে বলেছিলাম সমরেশ এখানে এখান থেকে বলছিল ওর একটা বোন আছে নাকি সানডে সাসপেন্সে আজ শুনলেন মোহাম্মদ আলমগীর তৈমুরের গল্প কান্ত জিউর পিসাজ সমুর চরিত্রে এবং গল্পের কথক অগ্নি সমুর বাবা বাসুদেব কর্মকার সমুর মা শ্রী মিতু মোহন ছোটকা সোম জনৈক লোকের চরিত্রে সায়ক আমান মাওয়ালী শঙ্করী প্রসাদ মিত্র তপতি গধূলি জিতু প্রণব কলিয়ান হরাক সাধু বাবা চরিত্রে দেবজ্যোতি ঘোষ সুরেন সায়ক চরিত্রে রোকো মহারাজ এবং পুরোহিতের চরিত্রে গল্পের সূত্রধার এবং পর্ব পরিচালনায় আমি দি ধনী পরিকল্পনা এবং আবহ সঙ্গীত প্রদ্যুৎ চট্টোপাধ্যায় পোস্টার ডিজাইন জয়েন্দ ড শেষ হল মোহাম্মদ আলমগীর তৈমুরের গল্প কান্ত জিউয়ের পিসাজ সামনে সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স